إن الحمد, لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به وتبكر عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إذا الله وحده لا شرك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي أصره الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر رمور مهدساتها وكل مهدسة بدحة وكل مدعة بلالة يقول الله عز من قائل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا يقول الله سبحانه وتعالى أيضا يا أيها الرسول بلغ ما أنزل إليك بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার শুক্রিয়ায় করছি এই জন্য যে আমরা অনেক দীর্ঘ সময় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরু করেছি আলোচনা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করতেছিলাম এটি হচ্ছে খুবই স্পর্শকাতক বিষয় আর মুসলমানদের জন্য এই যে মৌলিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত কারণ আব্দুল্লাহুল্লাহ বন্যা করেন বর্ণা করেন রসমুল্লাহ সালাবলীসাল্লাম ফক তারা রসমুল্লাহ ইউসালে রসমুল্লাহ নিজ হাতে একটি হত একটি লাইন রেখেছিলেন তারপরে তিনি আঙ্গুল দিচ্ছা করে বলেছেন যে হ্যা এটা হচ্ছে আল্লাহ রাস্তা কিছু আরো কিছু রেখা দিয়ে বলেছেন হ্যাল এগুলো হচ্ছে যে সব রাস্তা আল্লাহ রাস্তার বাইরে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো এরপর একটি কথা বলেছেন সেটি হচ্ছে প্রত্যেক রাস্তার উপর শয়তান রয়েছে যে শয়তান এই রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করতে বক্তব্যের মধ্যে যে কথা বলার অবকাশ আছে যে হয়তো শৈতান বলতে বোঝানো হয়েছে এই ব্লিজ অবকাশ আছে কিন্তু আসলে শয়তান এখানে এই না প্রত্যেক পথে যারা মানুষদেরকে আহ্বান করতেছে এরা শয়তান মিনাল ব্রিজ মানুষ থেকে শয়তান। যারা মানুষদেরকে এদিকে এদিকে ডাকবে ডেকে নিয়ে যাবে কারণ ইবলিশ মানুষদের মধ্যে এই পথে কাজ করছে নিঃসন্দেহে কিন্তু ইবলিশ মানুষদেরকে আসলে বিভিন্ন দল উপদল বিভক্ত করার প্রক্রিয়ায় এসে সহযোগিতা করে কিন্তু বিভক্ত করতে পারে না এতক্ষণ পর্যন্ত মানুষ নিজে একটা দল সৃষ্টি না করে একটা উপদল সৃষ্টি না করে এবং আমি একটা উপদল যদি সৃষ্টি না করি এদের নিয়ে তাহলে কিন্তু ইবলিশ এ প্রক্রিয়া মানে সে সহযোগিতা করবে কিন্তু না হয় সেখানে তো একটা দল তৈরি হবে না উপদল তৈরি হবে না একটা তৈরি হবে না কথাটা আমি বুঝতে পারলাম কিনা এই জন্যই আল্লাহবুল আলমী এই দিনকে পরিপূর্ণ করেছেন ঘোষণা দিয়েছেন একটু পরিপূর্ণ জীবনের জীবন ব্যবস্থা দিনের পরে আলিওম আত্মা তুলা কুম দিন এবং মহমা তো আলি কুন পরে দিনের মধ্যে নূতন ভাবে এই যে বিভিন্ন ফেরকাবন্ধী দল উপদল এগুলো তৈরি হয়েছে এবং এগুলোর অনুসারী অনুসারী রয়েছে এবং মানুষ এদিকে মানুষদেরকে আহ্বান করছে এক গোষ্ঠীর আন দিকে ডাকে এক গোষ্ঠীর বাম দিকে তাকে কেউ এ কথা বলে কেউ এ কথা বলে এখন এ সম্পর্কে যদি সত্যিকার জ্ঞান আমরা আনিতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্তাকিম যদি দেখিয়েছেন হাতে অঙ্কন করে দেখিয়েছেন যদি হাতে অঙ্কন করে দেখানো দরকার নেই মুখে বললো যথেষ্ট ছিল যাবে জন্য হাতে অঙ্কন করে দেখিয়েছেন ওই পথে থাকতে পারবে না এগুলো না জানলে এই ডানিবামের এই পথগুলো সম্পর্কে জ্ঞান না নিলে কিন্তু এই পথের উপর টিকে থাকতে পারবে না আর এই আমরা জানি আমি কি কি আছে এরা কারা কোন দিকে রাখতেছে এই দিকগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং এই আলোচনার ধারাবাহিকতায় গত দাসের মধ্যে আমরা কথা বলেছিলাম যে কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে এই পথে যারা চলবে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে সে কথাগুলো আলোচনা শেষ হয়েছে এটাকে শাহরাস্তানে তার কিতাবের মধ্যে মাক্কালাতুল ইফতারাক হিসেবে উল্লেখ করেছেন শাহরাস্তান এরকম একটি কিতাব লিখেছেন মাক্কালাতুল ইসলামী দুই এর মধ্যে প্রসুর ইফতারা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা হয়েছে এগুলো পিছনে কতগুলো মৌলিক চিন্তাধারা প্রথমে কাজ করে নাই কিছু মৌলিক চিন্তাধারা প্রথমে সূত্র হিসেবে কাজ করেছে যেগুলোকে পথ ধরে বা যেগুলো সূত্র ধরে লোকেরা অনেক দূরে কি চলে গিয়েছে কেউ কেউ একেবারে দূরে যেতে যেতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানে শেষ পর্যন্ত শির পুফুরি যা আছে করা দরকার সব কিছু করেছে যেমন একটা উদাহরণ দিলে খুব সমাজে বুঝে আসবে শিয়াদের উৎপত্তি কোথেকে হয়েছে একটা সুস্থ মাথা থেকে তফদিল বলা হয়ে থাকে এটা যে আলী রাজিয়াল্লাহ তালুকে আল্লাহ রাসুকুল সাল্লাহ ইসলামের সাহাবিদের সবার চেয়ে তারা তফদিল করেছে সবার চেয়ে কি করেছে মানে বেশি মর্যাদা দিয়েছে অন্যান্য সাহাবিদের উপর মর্যাদা বেশি দিয়েছে এটা হচ্ছে কারণ এই গোষ্ঠী যারা আলী রাজিয়াল রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্যান্য সাহাবিদের থেকে বেশি মর্যাদা দিয়েছে এদের যেই মানে চিন্তাটা এই চিন্তা কিন্তু বেশি ঝগন্য অপরাধের মুখ আন্দোলন করবে থেকে বেশি মর্যাদা এটা যিনি মফদুল মানে যার কম তার বেশি মজুরত দিয়েছে এর অতিরিক্ত কিছুই না এটা খুব ক্ষুদ্র বিষয় ছিল কিন্তু সেই এখান থেকে সূত্র নিয়েছে এখানে কতগুলো হাদিসও রয়েছে তারা এই হাদিগুলো নিজেদের সাথে সম্পৃক্ত করেছে যেমন হাদিস রূপ বলা হয় তাকে এমন আরেকটা হচ্ছে বলেছেন তুমি আমার কাছে যেমনি ভাবে মূসায়ের কাছে ছিল ঠিক এই পর্যায়ে তুমি আমার কাছে তো এই ধরনের কিছু হাদিস যে হাদিসগুলোর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এই কিছু হাদিসকে সামনে রেখে মানে এই বিভ্রান্তিটুকু তাদের মধ্যে এসেছে যে তা দিল করা হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব বলা দেওয়া হয়েছে কাকে আজ নামী দলের প্রতি অল্লাহ তার আনুকৃত করেছেন মানে অনেকে করেছেন এর মধ্যে অনেক মহাদেশির কারণ অনেক আহ রেওয়া যারা রেবায়াত করেছেন যেমন মুখারিদের আছে যারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন কিন্তু এটা সূত্র ধরে হল কি পদ্ধতি হল শেষ পর্যন্ত একদল আলী যে না তিনি আল্লাহ রাসুল সাল্লাহামের ওয়সি আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম খেলাফতের মূল ওসিয়ত তাকে করে গিয়েছেন তিনি খলিফা যোগ্য আর অন্য সাহাবিরা জোর করে আবহ করত নিয়ে গেছে। এবার বিষয়টা অন্যদিকে চলে গেছে ঠিক ঠিক আছে এখানে থেমে যায় এরা আরো কি হয়েছে দূরে সরেছে আরো দূরে সরে কোথায় গিয়েছে এবার বলতে শুধু আসছি বলতেছে যে মূলত ওহিনাজির আসার কথা ছিল কাছে, জিবি আমিন আলী হিসালাম ওহিতে ভুল করে আলিরাজিয়াল তরম ওহিনাজির করে দিয়েছে এবার আরো কোথায় চলে গেছে আরো অনেক দূরে চলে গেছে এবার বলতেছে না সেটাও না বরং আলী রাজি আল্লাহ তালা নোখ নিজেই আল্লাহ হাব্বুল আলমিনের অবতার যেটা হিন্দুরা বলে থাকে অবতার বাদ বুঝছেন তো মানে আল্লাহ তালা আলী রাজি মধ্যে কি হয়েছে প্রবেশ করেছে তিনি আল্লাহ আসলে তিনি আলী হিসেবে কি করেছেন পৃথিবীতে অবতরণ করেছেন কোথায় গিয়ে তুলেছেন বুঝছেন তো তো এই প্রত্যেকটা ফেরত প্রত্যেকটা গোষ্ঠী মূলত এ ধরনের একটা মানে ছোট্ট একটা ইস্যু নিয়ে বেরিয়ে আসে ছোট্ট একটা ইস্যু নিয়ে বেরিয়ে আসে আজকে যারা মনে করেন রসুল্লাহ সাল্লা পূজা করতেছে বেরলবি গোষ্ঠী যারা আছে তারা একটা ইস্যু নিয়েছে এটার জন্য আমরা নির্দেশিত হয়েছি ঠিক আছে রাসুল উল্লাহ সাল্লাহের উপর ভালোবাসা থাকতে হবে অন্তর মধ্যে কিন্তু এটাকে ইস্যু করে ফকবিরাসুলকে ইস্যু করে রাসুল্লাহ সাল্লা ভালোবাসাকে ইস্যু করে তারা কোথায় গিয়েছে সেকেন্ড পয়েন্টে আসছে এবার মিলাদকে কি করেছে বৈধ করে নিয়েছে এখন রাসুল উল্লাহ সাল্লাহামের ভালোবাসার দাবি হচ্ছে কি করতে হবে রসুল উল্লাহ সাল্লাহ আল্লু সাল্লাম গায়েব জানেন এসব কিছু সাব্যস্ত করতে হবে রসুলের জন্য সব এগুলো সাব্যস্ত করতে হবে তারপরে হালাল করে নিয়েছে রসুল্লাহ ইবাদত কি করেছে নিজেকে এবাদত বৈধ ঘোষণা করে দিয়েছে তাহলে এভাবে এই গোষ্ঠী কি হয়ে গেছে পদভ্রষ্ট হয়ে গেছে তো আজকে আলোচনা শুরুতে আমরা যাবো যেখানে হচ্ছে যে সমস্ত সূত্রগুলোকে সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী হেদায়তের যে বা ইসলামের যে পরিপূর্ণ আসলে মত রয়েছে দৃষ্টিভঙ্গি হয়েছে সেই দৃষ্টিভঙ্গি অথবা আজারসুল সাল্লাহ সাল্লাম যে দিন আমাদের কাছে পৌঁছিয়ে গেছেন এই দিন থেকে দিকে চলে গিয়েছে নিজেরা নিজেদের জন্য দিন তৈরি করে নিয়েছে কিছু অংশ নিজেরা যোগ করেছে কিছু অংশ অন্য কান থেকে নিয়েছে যেমন আপনারা দেখবেন শিখদের ইতিহাস বলতে দেখবেন যে এরকম প্রথমে ইসলাম বহন করেছিল পরে মক্কাইকি হজ করেছে হজ করে এসে আবার নূতন ধর্ম কি করেছে নূতন ধর্ম রিফর্ম করেছে ধর্ম আবিষ্কার করেছে যে শিখ কেন্দ্র এই প্রধান ছিল তো এই মানে এই যে বিভ্রান্তিগুলো কোথায় কোথায় তৈরি হয়েছে কিভাবে কিভাবে তৈরি হয়েছে এগুলো যদি আমরা সত্যিকার অর্থে না বুঝবি না জানি হবে কি আমরা কোন ক্ষেত্রে গিয়ে মানে বিবাহ হয়ে যাবে আমরা বলতে না তো জন্য প্রথম যে পঞ্জী আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বর আসন বা এক নম্বর সূত্র হচ্ছে খুরুজ মূলত বিদ্রোহ করা ইসলামী রাষ্ট্র ইমাম এর বিরুদ্ধে মানে অবস্থা প্রকাশ্য অবস্থা নেয়া ইসলাম মধ্য এটাকে হারাম করেছে এ কথাটা আপনাদের বুঝতে একটু ভিন্ন মনে হবে একটু কঠিন হবে ভিন্ন মনে হবে কঠিন জিনিসও আসলে এ ব্যাপারে ওলামাইকে নামে দীর্ঘ কথা রয়েছে শুধু মোতাকিমিনদের মধ্যে একটি মাসালা আবহানিফার হতলা আলাই তিনি বলছেন জায়জ খরু একটা মশালার মধ্যে তিনি তাবিদের মধ্যে একজন ছিলেন তিনি বলছেন যে আর সমস্ত মতাকাদিমিনের মধ্যে পূর্ববর্তী আলমদের মধ্যে সরফদের মধ্যে সবাই বলেছেন যে এটি হারান এর মাধ্যমে কোন লাভ নেই মুসলমানদের রক্ত প্রবাহিত হওয়া ছাড়া অন্য কোন লাভ নেই অস্ত্র নিয়ে বেরিয়ে যাওয়া ইসলামী রাষ্ট্র ইমামের বিরুদ্ধে যে ইমামের উপর সবাই একমত হয়েছে আত হয়েছে সেখানে অস্ত্র ধারণ করার কোন হুকুম ইসলামের যদি ইমামের সাথে আপনার কোনো কারণে কোন মাসার মধ্যে দ্বিমত হয় আপনি আপনার দ্বিমত নিয়ে থাকত কিন্তু তার আনুগত্য করে নিত তার আনুগত্যের হাত বায়াতের যে হাত দিয়েছেন যে হাতে বায়াত করেছেন সে হাত কি করতে পারবেন না আবার গুটি নিতে পারবেন না আমরা উল্লাস আল্লাহ তালা তিনি বায়াত করার জন্য রসম উল্লাহ সাল কাছে হাত দিলেন হাত দিয়ে আবার গুটি দিলেন বললেন যে এই শর্ত সাপেক্ষে বায়াত নয় এই বায়াত হতে হবে আবার করতে পারবেন না হাত উঠাতে পারবেন না এরপরে যদি সে জুলুম করে যে জুলুম আপনি প্রতিহত কার রাখেন না তখন রসমুল্লাহম বলতেছে যে সাহাবিরা বলে যদি আমাদের উপর এমন জুলুম করে থাকে আমাদের উপর অত্যাচার করে আমাদের হক নষ্ট করে তখন রসুল বলছেন তাহলে তোমরা দুর্যোধারণ করবে একেবারে হাউ আমার সামনে সাক্ষাৎ করা পর্যন্ত অপেক্ষা করবে এতটুকু তোমাদেরকে বলেছি তারপরে কিন্তু সেখানে জটিলতা তৈরি করবে না মুসলমানদের রক্ত প্রবাহিত করার মধ্যে তেমন কোনো মাসলা নেই ফায়দা নেই এখন দশজন বিশ জন মিলে যদি একটা ফেতনা তৈরি করে মানে সেখানে মুসলমানদের সাথে যুদ্ধ লেগে লাগাই দিন সেই যুদ্ধের অবসান কিভাবে হবে কিছু হবে জানেন যে এর মাধ্যমে কারা মানে আলিয়াদের কোনো একটা গ্রুপ গিয়েছে এর মাধ্যমে জামালের যুদ্ধ হয়েছে এর মাধ্যমে সিফিনের যুদ্ধ হয়েছে এগুলো আমরা আলোচনা করেছি এখানে যতগুলো রক্ত প্রবাহিত হয়েছে মুসলমানদের এগুলোর কোনো ফায়দা নেই কোনো ফায়দা ছিল না বড় ধরনের ফেত না ছিল তো প্রথম মাস হচ্ছে খরুজের এই খরুজ কখনো যায় নেই কতক্ষণ পর্যন্ত হ্যাঁ একটা একটা সীমারেখা যাস সেই সীমা রাখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা এই ইমামের কফর বাবা দেখতে পাবে একে প্রকাশ্য পুকুরি করে যাচ্ছে প্রকাশ্য পুকুরি প্রমাণ থেকে মানে এমন বিষয় নয় যে বিষয় অপ্রকাশ্য আনুগত্য থাকবে না এই আনুগত্য কে যাবে আনুগত্য উঠে যাবে কিন্তু আনুগত্য উঠে গেলেই আপনার জন্য যুদ্ধ করা আলাপ হয়ে যাবে না কেন উঠে যাওয়ার পর আপনার করণীয় যেটি হবে হচ্ছে আপনি কি আদৌ কি এখানে কোনো পরিবর্তন আনার মতো ক্ষমতা রাখেন কিনা যদি না রাখেন তাহলে আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করার কোন সুযোগ নেই যদি আপনি মনে করেন যে না আমার যে শক্তি ক্ষমতা আছে এর মাধ্যমে আমি বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো তাহলে কিন্তু পারবেন তাহলে আপনার জন্য যুদ্ধ যায় যে এদের বিরুদ্ধে যুদ্ধ করে মানে এদেরকে মানে পরাজিত করে আমি আবার কি করতে পারবো ইসলামের এই কথাটুকু চালু করতে পারবো তাহলে এটা চাইছে যেমন খালকুত ইমাম মাহমুদুল আহমদ রহমতুল্লামাম সুলত জামাত ইমামি হাদিস ইমাম আহমেদুল রহমদ রহমতুল্লাইকে কঠিন শাস্তি দিয়েছে এবং এমন কঠিন শাস্তি দিয়েছে যে তাকে জেলখানায় খুলে রাখা হয়েছে দিন পর্যন্ত অন্যায়ভাবে এবং আহমদুল রহমদুল্লার কাছে মোহাম্মদ নসল নজির রহমদুল্লাহ এসেন এসে বলেন যে আমাদেরকে অনুমতি দিন আমরা যুদ্ধের ঘোষণা দিই প্রকাশ্য কুপুরী প্রকাশ্য কুহুরি না প্রকাশ্য কুফুরির মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আহমদুল রহমতুল্লাই বললেন যে না তোমরা দৌর্য দারণ তোমরা স্বভাব তোমরা কিছু করতে পারবে না যেহেতু প্রেক্ষাপট এটা প্রমাণ করছে তারা রক্ত প্রবাহিত করবে কিছু সংখ্যক কিছু সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু এর মাধ্যমে আসলে কোন পরিবর্তন আসবে না যদি পরিবর্তন না আসে সুতরাং শুধু রাওয়াত চলবে কিন্তু যুদ্ধ চলবে না আর এই খুঁজকে ইসলামের মধ্যে এজন্য হারাম করা হয়েছে যাতে করে কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিরোধ এমন পর্যায়ে না যায় যেটা শত্রুতা দুইটা গুরু হলেই তো সেখানে শত্রুতার কিভাবে স্থান পেয়ে যাবে আর মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করবে মুসলমানদের রক্ত একে অপরের রক্তকে হালাল করে দেবে আর যারা অবস্থান আছে তারা মনে করবে যে মুসলমানরা নিজেরা নিজেরাই কি হচ্ছে নিজেদেরকে হত্যা করছে সুতরাং আমাদের আর দরকার কঠোরভাবে অবস্থা নিয়েছে কিন্তু এই কুরুজ থেকে এক রক্ষা পায়নি একটা দল একেবারে রক্ষা পায়নি যুগে যুগে এই ক্ষুরুজের এই দৃষ্টিভঙ্গি পোষণ করা যাচ্ছে খারে যে সম্প্রদায় প্রথম যুগে আবির্ভাব ঘটে তারপরে প্রভাব ছিল খারেজিরা এই খুরুজের মাসালা দিয়ে কিন্তু বের হয়েছে কিন্তু তারা বের হয়ে গিয়ে আরো অনেক মানে যখন বের হয়ে গিয়েছে মানে বলছে যখন পরেই গেলাম আশার যখন পড়লাম তখন আর একবারে গায়ের মধ্যে যা আছে সবগুলো একসাথ লাগাইনি মানে এবার রাস্তার যত মহিলা আছে সবগুলো একসাথ করেছে তাদের সম্পর্কে আলোচনা আসবে সব এবার মানে এই আকিদা করে বের হয়েছে এই সূত্র দিয়ে হয়েছে কিন্তু গায়ের মধ্যে যত মহিলা আছে সবগুলো একসাথ করছে রাস্তা যত বিভ্রান্ত আকিদা আছে সবগুলো একসাথ করে নিয়েছে এটা হলো প্রথম আসি বা প্রথম যেই সূত্র ধরে বিভ্রান্তি শুরু হয়েছে দ্বিতীয় যে সূত্র ধরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বলেছে ইমান বলতে কি বোঝায় এ নিয়ে ভয়ঙ্কর বিরোধ তৈরি হয়েছে এটা প্রথমে আদার আসুল সাহাবিরা কিন্তু এটা এ নিয়ে তৈরি হয় নাই বিরোধের নেই যেহেতু আল্লাহ তালা করি কেমন আপনার একবারে শুরুতেই দেখবেন প্রথম পেজের মধ্যে কি আছে ইমান আনতে বলেন মানুষ যেভাবে ইমান আছে সেভাবে আনতে হবে আল্লাহ তালা বলে যেভাবে ইমান আনছে সেভাবে ইমান আনতে আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই এখন লোক বের হয়েছে না ইমানের মধ্যে তো বুঝে যাচ্ছে না ইমান দ্বারা কি বোঝায় এটা আপনার বুঝতে পারলাম দ্বিতীয় সূত্রটা হচ্ছে ইমানের পরিচয় নিয়ে বড় ধরনের বিভ্রান্তি তৈরি কোনটা ইমান কোনটা ইমান নয় একদল বলল যে ইমান শুধু অন্তরের বিশ্বাসকে বোঝায় তারা ডান দিকে চলে গেছে আরেক দল বললো যে ইমান শুধু মুখের ঘোষণাকে বোঝায় তারা বাম দিকে চলে গিয়েছে আর অতিরিক্ত মুখে ঘোষণা দিলেই তিনি ইমান আর অতিরিক্ত কিছু করার দরকার নেই আরেকদর বললো যে হ্যাঁ ইমান করতে অন্তরে বিশ্বাসকে বোঝায় তবে মুখ ঘোষণা দেওয়াটা জরুরি এরা আরেক দিকে চলে গিয়েছে এটা গোষ্ঠী এরপর আরেকটা গোষ্ঠী বেরিয়ে আসছে বলল যে না ইমান হচ্ছে মূলত একমাত্র আল্লাহের অস্তিত্বের সাথে মানে অস্তিত্ব আছে এই বিশ্বাস করা এই জিনিসটা পোষণ করা আর কিচ্ছু না এটাকে নাম দিচ্ছে মাহারেফা কালবি মানে অন্তরের মধ্যে মাহারেফা হওয়া যে আল্লাহ আছে এটা পরিপূর্ণ মানে বিশ্বাসের দরকার নেই এতটুকু অন্তর মধ্যে জানলেই সেটা ইমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে কাররাম এই বক্তব্য নিয়ে আসলো কাররামিয়াদের গোষ্ঠী এ বক্তব্য নিয়ে আসলো বললো যে না অন্তরের শুধু এতটুকু অনুভূতি আসলে যথেষ্ট যে আল্লাহ আছে তাহলে সে ইমানদার হয়ে যাবে এখান থেকে এই পথ এটা বিশাল গোষ্ঠী মকালাত ইমানে এই বিভ্রান্ত তৈরি হয়েছে মূলত আল্লাহ রাসু সাল্লাহ সাহাবিদের ইন্তেকালের পর সাহাবিদের ইন্তেকাল হয়েছে সর্বশেষ কে বলতে পারবেন কত কত হয়েছিস আপনি তো মানুষ বলবেন না ভালো আলম আপনি তো প্রশ্ন দিতে আর কে বলতে পারবেন কত সালে হ্যাঁ পাওয়া গেছে খুব বেশি পাওয়া যায়নি এ ধরনের বক্তব্য তেমন পাওয়া যায়নি এই বক্তব্য গুলো এসেছে এরপরে এবং ইমান নিয়ে বিতর্ক তৈরি হয় একদল বলছে ঠিক আছে ইমানরা অন্তর বিশ্বাস এবং মুখের ঘোষণা ঠিক আছে কিন্তু একটা জিনিস মানতে পারলাম না সেটা হচ্ছে ইমান বৃদ্ধি পায় এবং এটা বলতে পারলাম ইমান বাড়ে কমে এটা আমি বিশ্বাস করিনি এটা মানি মানে এখানে এত বেশি ভেতনা হয়েছে যে দশটা গ্রুপ কমপক্ষে দশটা গ্রুপ কে হয়েছে ইমান এক্ষেত্রে তৈরি হয়েছে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ একটা প্রশ্ন ইমান ব্যাপারে বরং আল্লাহ রকুল আলম এর সাথে কোন সম্পর্ক নেই ঠিক কিনা রসুল এত সন্ধ্যা তার কাছে জান নাই অন্তর্শ্বাস ইত্যাদি তার কাছেও জানাই স্পষ্ট করে দিয়েছেন ইমান হচ্ছে এই বিষয়গুলোর নাম ছয়টা বিষয়কে একেবারে স্পষ্ট করে দিয়েছেন বলেন নাই যে মানে ইমান কি এটা কি আমল অন্তর্ভুক্ত হবে কি হবে না দশ দিক কি দশ না এগুলো কিছু এত কঠিন কথা আলোচনা করেনি আসেনি এসব কঠিন কথার মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে তৃতীয় সূত্র যেটা ছিল মাখা ত্যা উইল মাখার হচ্ছে ব্যাখ্যা তা উইলকে কেউ কেউ অপব্যাখা বলেছেন অর্থ অর্থ অবশ্যই অপপেক্ষার কাছাকাছি মানে বুজানো যাবে না তা হচ্ছে কোন বিষয় সম্পর্কে এমন ব্যাখ্যা দেয়া যে ব্যাখ্যাটা মানে সরাসরি বোঝা যায় না অনেক দূর থেকে ব্যাখ্যা নিয়ে আসতে হয় এটাকে বলা হয় তাউইল উইল সরাসরি বোঝা যায় এমন ব্যাখ্যা যদি মানে করার অথবা হাদিসে না দেওয়া হয় থাকে সেটাই হচ্ছে তা উইল আর এই তা উইলের সূত্র ধরে একদল লোক মারাত্মক ভাবে বিভ্রান্ত হয়েছে তারা কোরআনে কেরিমের বিভিন্ন বক্তব্যকে নিয়ে তাবিল শুরু করেছে কোরআনে কারিমের এই ব্যাখ্যাগুলো নিজেরা আবিষ্কার করেছে এক নম্বর যে ব্যাখ্যা করেছে সেটা হল আল্লাহ হাব্বুল আলমিনের দেখা নিয়ে আল্লাহ তারার কথা নিয়ে এগুলো নিয়ে তারা মানে তাবিল করা শুরু করেছে এরপরে আল্লাহ তারা সিফাত আর জাতীয় যেগুলো আছে সেগুলো নিয়ে তার দৃষ্টি ইত্যাদি এগুলো নিয়ে কি করেছে তাবিল করার দরকার মনে করেছে কোরআনে করিমের মধ্যে মাজাজ সাব্যস্ত করেছে মাজ হচ্ছে হাতিকতের বিপরীতি যেটাকে এটাকে মাজাজ বলা হয় এবং মাজাজ হচ্ছে কোন একটা অর্থ মানে প্রকাশ্যে যেটা বোঝায় সেটা গ্রহণ না করে অপ্রকাশ্য অর্থ যেটা আছে সেটা বোঝানো আল্লাহ তারা কোনো মাজের প্রয়োজন আছে কিনা আল্লাহ তারা তো এটা বোঝানোর দরকার নেই আর কোরআন ক্যাদিমির মধ্যে কোথাও আল্লাহ এই ধরনের মাজাজ ব্যবহার করেননি বেরিয়ে আসলো কোলা সূত্র ধরে তারা বলছে যে কোরআন ক্যাদেমির মধ্যে মাজাজ অনেক আজকে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তালা এটা দিয়ে এটা বোঝার নেই তাহা আল্লাহ রাবুল আলমিনকে বলছে হাত আল্লাহ কি বুঝিয়েছেন কুদরত বুঝিয়েছেন এ ধরনের ব্যাখ্যায় চলে কেন সূত্র ধরে আসলো সেখানে একটা কথা আছে সেখানে আরেকটা মাকালা এসে বসবে আরেকটা সূত্র সেটা হল লোক মনে করেছে যে আল্লাহ সাব্যস্ত করাটা এটা হচ্ছে তা সিখ আল্লাহরাবুল আলমিনকে সৃষ্টি জগতের সাথে উপমা দেয়া বা সাদৃশ্য সাব্যস্ত করা আল্লাহ তারা তার জন্য হাত সাব্যস্ত করলাম তার জন্য চোখ সাব্যস্ত করলাম আল্লাহ রাবুল আলমের জন্য পা সাব্যস্ত করলাম যদি সেটা করে থাকি আল্লাহ রাবুল আলমের জন্য আকৃতি সাব্যস্ত করলাম যদি সেটা করে থাকি তাহলে তো আমি মানুষের তুলনায় মানুষের মতোই করে দিলাম আল্লাহ তারা এটাকে তারা নাম দিয়েছে তা এখন তারা মনে করছে যে তসবি থেকে বাঁচার জন্য এগুলো সব কি করতে হবে তামিল করতে হবে এগুলোকে অপব্যাখ্যা করতে হবে এগুলোর ব্যাখ্যা দিতে হবে আমাদের পক্ষ পক্ষটাকে এখন এগুলোকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছে আদু কোন দল কি আসলে তাসবি করেছে শেখুল ইসলাম তামিয়া তার প্রত্যেকটা কিতাবের মধ্যে এটা স্পষ্ট করে বলেছেন যে মূলত যাদেরকে বলা হয় যে মুসাফেহা এ ধরনের কোন গোষ্ঠীর অস্তিত্ব ছিল না কোনো ঠিকই ছিল না কারণ তসবি কেউ দেননি বরং যারা আল্লাহ রাবুল আলমিনের সিফাত গুলোকে সাব্যস্ত করেছে সিফাতে কে যারা সাব্যস্ত করেছে তাদেরকে মোশাব দেওয়া বলা হল যেমন শাকুল ইসলাম সম্পর্কে বাংলাদেশের আপনার ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত এর মধ্যে দেখবেন বিশ্বকৌর মধ্যে এই কথা উল্লেখ করেছেন শাখুল ইসলাম বিরুদ্ধে শাখুল ইসলাম তাই রহমতুল্লাহ মধ্যে দেমাস্কের জামে মসজিদের মধ্যে তিনি খদ্ দিচ্ছিলেন তিনি বললেন আল্লাহ হাবুল অবতরণ করেন সপ্তম আসমান থেকে নিচের আসমান তিনি অবতরণ করেন যেভাবে আমি অবতরণ করছি এ কথা আসলে সেই কৃষ্ণের মধ্যে আমি কিন্তু তিনি বলেছেন যে অবতরণটা এমন ভাবে মালুম যেভাবে আমরা অবতরণ করে থাকি এইভাবে মালুম কিন্তু আল্লাহ তালার অবতরণের কাহ ফির সম্পর্কে আমরা জানি কিন্তু এটাকে নিয়ে এসে বলছে আল্লাহ তালাকে নিজের সাথে তুলনা দিয়ে বলতে যে আমি যেভাবে মিম্বর থেকে নামতেছি ঠিক সেভাবে আল্লাহ তালা নামেন বিভিন্ন বইয়ের মধ্যে এবং আসেন তখন যেটা আমরা বলতেছিলাম সেটা হল আল্লাহ সুবেন তার এই যে মানে সিফাতে খাবরিয়া যেগুলো আছে এগুলোকে এমন ভাবে করেছে এগুলোর অপোজিট আর একটা গ্রুপ তৈরি করেছে এরা হচ্ছে মুসা কেন এই গ্রুপটা তৈরি করা হয়েছে এই জন্য তৈরি করা হয়েছে যাতে করে আল্লাহ তার খবর যদি সেফত গুরু কেউ সাব্যস্ত করে তাকে সহজেই করা যায় যে আল্লাহ তারা সিফাত এর ব্যাপারে মানে দুনিয়ার মাখন সাথে সৃষ্টি জগতের সাথে আল্লাহকে উপমা দিয়েছে উদাহরণ দিয়েছে সাদৃশ্য সাব্যস্ত করেছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় কেন যেহেতু তিনি কি করেছেন আল্লাহ তালা সাব্যস্ত করেছেন আর এই কারণে আপনি যদি কোথাও কোথাও হাসাউিয়া বলেছে কোথাও কোথাও কি বলেছে মুসাববিহা বলেছে মুসা বিহা যাদেরকে বলা হয় তাকে এমন কোন গোষ্ঠী পাওয়া যায় না কারণ পাওয়া যায় না কেন সমস্ত মানে আহলু যারা মানে আকিদার যত মানে গ্রুপ আছে সমস্ত গ্রুপ এ ব্যাপারে একমত হয়েছে যে আল্লাহলুের সাথে তার কোন সাদৃশ্য নেই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই কিন্তু দ্বিমত হয়েছে যে সাদৃশ্য হয়ে যাবে যদি এই সিফাত গুলো সাব্যস্ত করি সাদৃশ্য হয়ে যাবে এই জন্য তারা এখানে বিভ্রান্তির মধ্যে পড়েছে এ কারণে তারা এগুলো উল করেছে এখন আমরা সাথে সম্পৃক্ত দুটা গোষ্ঠী সবচেয়ে বেশি বিভ্রান্ত অনেকেই তাবিলের মধ্যে বিভ্রান্ত হয়েছে তার মধ্যে বেশি বিভ্রান্ত হয়েছে তাবিলের মধ্যে আশা এরা এবং মাতুরিয়ারা আমরা এই গ্রুপ গুলো সম্পর্কে আলোচনা করবো একটা একটা করে এরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা দিয়ে দিকে এক পর্যায়ে মানে আল্লাহ হাবুলের কোরআন এবং আল্লাহ তালার বক্তব্যকে সেফাত আল্লাহ তালার কিন্তু এগুলো আল্লাহ তালাকে মানে বুঝাইতেছে যে এমন ভাবে ব্যাখ্যা দিয়েছে যে ব্যাখ্যা আল্লাহ রাবুল্লা আলহমিন নিজেও কোনদিন পছন্দ করবেন না নিজের জন্য এ ধরনের ব্যাখ্যা আল্লাহ সিফাতের ব্যাপার দিয়েছে আচ্ছা তাওলের পরে যেটি সেটা হচ্ছে দুটা গোষ্ঠীর সবচেয়ে বড় বিভ্রান্তি এর মধ্যে তাহাতি হচ্ছে আল্লাহ তালা সেফতকে বাতিল করে দেয় আল্লাহ তালা সিফাতকে একেবারে সাব্যস্ত না করা অস্বীকার করা আল্লাহ রাবুল্লা আলমিন সিফাতের তাউিল করেছে একদম আরেক দল বলছে না এগুলো সাব্যস্ত করতে যাই তাহলে তো বড় সমস্যা হয়ে যাবে এগুলো সাব্যস্ত করলে বিপদ আসবে সুতরাং এগুলো বাদ এগুলো সাব্যস্তই করবো না কারণ এই যে সিফাত সাব্যস্ত আল্লাহ রাব্দুল এই আল্লাহ সাথে কিভাবে আমরা মিলাবো তারা বলতেছে আমরা মিলাতে পারতেছি না কোনো অবস্থায় মিলাতে পারি মানে যাদের যে দায়িত্ব নয় যদি নিজের মাথার উপর যা হয় কারণ তাকে একটু মিলানোর জন্য কেউ বলে যদি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তার দুটি হাত প্রশস্ত প্রসারিত আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ হাত দুটি প্রসারিত এখন সাহাবিরা কেউ প্রশ্ন করে নাই সবাই বুঝে গিয়েছে যে দুটি হাত প্রসারিত কি বুঝায় মুস্টরাও বলে নাই কিন্তু পরবর্তী সময় লোকেরা এটাকে তাবিল করার জন্য তারা বলতেছে না হাত সাব্যস্ত করলে সে মুশাবিহা হয়ে যাবে আর যদি হাত তাবিল করে তাহলে সে যাবে মানে অন্য গ্রুপে চলে যাবে সুতরাং আমরা কোন গ্রুপে যেতে চাই না আমরা এটাকে বাদ এরা সাব্যস্তি করতে চাই যারা এরা হচ্ছে যারা তাতিলের সূত্র ধরে আল্লাহর আলমিনের সিফাত গুলোকে বাতিল করার সূত্র ধরে যারা কি করেছে এই সূত্র ধরে বিভ্রান্ত হয়েছে এই সূত্র নিয়ে পথ ভষ্ট হয়েছে এরা হচ্ছে মূলত প্রথমে জাহামিয়া যেত তারপরে মহাতা জেলার যারা একেবারেই আল্লাহ তালার সেফাত গুলোকে সম্পূর্ণ অস্বীকার করেছে অস্বীকার করেছে এরপরে কিছু কিছু সেফাতকে সাব্যস্ত করেছে কিছু কিছুকে বাদ দিয়েছে এরা আশায়রা এবং মাতুরি দল আশায়রা এবং মাতুরিদের দল এরা কি করেছে কিছুকে সাব্যস্ত করেছে বলছে এটা এগুলো সাব্যস্ত করা যায় আর এগুলো সাব্যস্ত করা যায় না সেগুলোকে নিজেদের বিচার অনুযায়ী বিবেক অনুযায়ী বিচার করে বিবেচনা করে সেগুলোকে আল্লাহ তালা যদি সাব্যস্ত করেছে আর বিবেচনা করে বাকিগুলোকে বাদ দিয়েছে এরপরে যে সূত্র ধরে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে তাহদিস মাকারাতদিস হচ্ছে বেদাত কোনো জিনিস নূতন আবিষ্কার করা সূত্র ধরে একদল বিভ্রান্ত হয়ে গেছে তারা মনে করেছে যে এই নূতন জিনিসগুলো যেগুলো আছে এগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত আর ইসলামের মধ্যে মানুষের অধিকার আছে সে নতুন জিনিস কি করতে পারবে উদ্ভাবন করতে পারবে সুনার সাথে আরো কিছু আমরা কি হিসেবে যোগ করলাম এটি করা অসুবিধা যেহেতু আবদুল্লাহ আদি আল্লাহ কম্পরিত একটি হাদিসের মধ্যে তারা বলতেছেন আছে যে যদি কোন ব্যক্তি মারা গুল মুসলিম আবদুল্লাহদের উপর বলা হয় আদিষ্টি যে মুসলমানরা যেটাকে উত্তম মনে করে ভালো মনে করে সেটা আল্লাহ সুতরাং আমরা এটা ভালো মনে করেছি না এটা ভালো কাজ আমরা তারা এই চিন্তা চিন্তা নিয়ে এসে দিনের মধ্যে নূতন একটা পথ ধরে সূত্র ধরে কি হয়েছে বিভ্রান্তির দিকে চলে গেছে তো এরা সকলেই মূলত প্রত্যেকে কিন্তু একটা সূত্র আছে যেমনি ভাবে তেমনি ভাবে সূত্রের কি রয়েছে যে কোনো একজন নিয়ে আসছে এটা এই চিন্তা আপনি মনে করেন এখানে আপনি নিজে নিজে আসমান থেকে নাজিল হয়ে বেদাত হিসেবে মানুষ অনুসরণ করতেছে ব্যাপারটা এমন কিনা ব্যাপারটা এমন নয় বলত বেদাত মানুষ এগুলো সব কিছুই প্রতিবন্ধ করতে হবে এবং এদের কি করেছে যারা এই পথগুলোতে কোথায় কোথায় তাদের মিস্টেক হয়েছে প্রথম যাদেরকে নিয়ে আসব তারা হচ্ছে আশা এরা বা আশা আরি বলা হয় তাকে এই বা এই গোষ্ঠী এই দল ইসলামের প্রায় তৃতীয় তৃতীয় শতাব্দীর দিকে এদের মানে মজবুত হয় শক্তিশালী হয় এটি সম্পর্কিত করা হয়েছে আবুল হাসান আলী এবনে ইসমাইল আলাহ শারীর দিকে আবুল হাসান আলী এবনে ইসমাইল আলাহ শারী তিনি মানে আশায়ারা বড় হয়েছে তাদের প্রকৃত মানহাজ এই জন্য তাদেরকে মতাকালি বলা হয় যেমন যারা বিভিন্ন ধরনের দর্শনকে একসাথ করে ইসলামী আকিদার সাথে এইসব দর্শনে কি করেছে সামঞ্জস্যতা বিধান করেছে নিজের বিবেক দিয়ে তাদেরকে মতাকাল বলা হয় কথা আমরা সহজেইটা বুঝাতে পারলাম বিভিন্ন ইসলামের বাইরে যে সমস্ত দর্শন রয়েছে যেমন গ্রীক দর্শন হিন্দু দর্শন ইত্যাদি যে সমস্ত দর্শন গুলো রয়েছে এই দর্শন গুলো সবগুলোকে একসাথ করে ইসলামে আগিদার সাথে সমন্বয় সাধন করার যে চেষ্টাটা এটাকে বলা হয়েছে মাল হাজির মোতাকালিমি মোতাকালিমিনের চেষ্টা আর মোতাকাল লিমিনের মধ্যে মূলত আশায় আশায় সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা যারা পালন করেছে তাদের মধ্যে মোতাকালিমিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আশায়ারি বা আশায়ারীরা আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাই তিনি বাসরাতে জন্মগ্রহণ করেন এই জন্য রহমতুল্লাহ আলাই বলেছি যে জীবনের প্রথম অংশটুকু প্রত্যেকের কিন্তু সব অংশ সমান দেয় না দেয় কিনা হ্যাঁ এখানে একজন লোক মানে ছোটবেলায় ছিলেন এক ধরনের এরপরে যৌবনে তার অবস্থা এক ধরনের বান্ধবকে তার অবস্থা আরেক ধরনের যদি আল্লাহ রবুল্লা আলম ভালো ছান তাহলে খাতে বাটা কি হবে ভালোই হবে আবার খাতেমা খারাপ হয়ে উঠতে পারে সুতরাং মানুষের অবস্থা কিন্তু এক জায়গাটা খেয়াল রাখতে হবে আর বলেছেন যখন তো দাঁড়াই তিনি শেষ অবস্থায় কি হয়েছেন যা কথা মানে আগে বলেছেন সবগুলো নিজে অস্বীকার করে গিয়েছেন বলেছেন যে এগুলো তুমি করো সব আমার জীবনী থেকে এগুলো মুছে দাও আমি এগুলো ভুল করেছি ক্ষমা করেছি ফিরে এসেছি তার বইয়ের মাধ্যমে সেটা সাব্যস্ত হয়েছে এর উপর তিনি দুটি বই লেগেছেন কিন্তু তার মতাদর্শে যারা বই যেহেতু লিখা হয়ে গেছে তার মতাদর্শে যারা অনুসারী তারা ফিরে আসে তারা মনে করেছে যে গুজ যদি ভুল করে আমরা কে আর ভুল করবো নাকি আমরা ঠিক আসেন তো সামনে আসলে বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে তিনি জন্মগ্রহণ করেছেন দুইশো ষাট দুইশো ষাট ইসনে জন্মগ্রহণ করেছেন বেশিরভাগ সময় বাগদাদে কাটিয়েছেন তার ইন্তান হয়েছে তিনশো চব্বিশ এই বড় আলেম তিনি মোতাজিরাদের সবচেয়ে বড় ইমাম আবু আলিয়া জুব্বাই মেয়েকে বিয়ে করেছেন প্রথমে সমস্যা কোথায় এটা তো জানতে হবে সমস্যা কিন্তু এখানে সমস্যা মানে ওই আল্লামা কাসারি তাকে আলাউদ্দিন কান্দির রহমতুল্লাহ লাই বললেন যে ঠিক আছে আমার এই কিতাব নাও কিতাব নিয়ে আগে কিতাবটা সলা করে দাও একটা ব্যাখ্যা করো ব্যাখ্যা করলে আমার মেয়ে বিয়ে করতে পারবা তখন এই কি বাদায়ুসান এই ব্যাখ্যাটিও করেছেন ছাত্রদের প্রয়োজন হবে জানতে পারবা ঠিক আছে ব্যাখ্যা হচ্ছে বাদায়ুসানায় ঠিক আছে আর ওই বাদায়ুসানায়টা এই ব্যাখ্যা করেছেন কাশানি রফতুল আল একমাত্র তার মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য ঠিক আছে তো এখানেও আগুয়ালিয়া জুব্বাইয়ের মেয়েকে কি করেছেন বিয়ে করেছে। এই ছিল মমতাজিরাদের সবচেয়ে বড় বিভাগ যার কারণে বেশিরভাগ সময় তে তিনি আবুয়ালির যুগ্বাইয়ের সাথে থাকতেন সঙ্গ দিতেন আর সঙ্গ যেমনই হয় যেহেতু মমতা জেলা মমতা জেলাতে আইলমীর উপর তিনি বিশাল পাণ্ডিত্য লাভ করেছেন সবাই তাকে বড় মতাজির হিসেবে চিন্ত কিন্তু আবুয়ালি যুগবাই জীবিত থাকলে তো আর ইমাম হতে পারবে না নেতা আর হতে পারবে না নেতা হতে হলে মানে প্রথমে একজন আমাকে ছিল যদি চাকরি চান তাহলে জীবিত থাকতে আর এত বড় ইমাম হতে পারবে না জুব্বাইতে রয়ে গিয়েছে তখন জুব্বাই মেয়ে কিবি করার কারণে নিয়মিত তার সাথে থাকবেন এবং এই জারের আকিদা মহাতজারের যে আকিদার হয়েছে আকিদার উপর সুখ শক্তিশালী হলেন পরে সর্বপ্রথম পরিবর্তন একদিন আবুয়ালিয়া জুব্বাইয়ের মজলিসের মধ্যে বসে আছেন এবং আসাকের দেবাসকির রহমতুল্লাহ উল্লেখ করেন যে আবু আলি জুব্বাই রহমতুল্লাহ আবু আলি জুবাইর মজলিসির মধ্যে তিনি বসে আছেন আবু হাসা আসারি রহমতুল্লাই বসে তিনি শুনতে পেলেন একজন লোক এসে তাকে প্রশ্ন করলো। তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করলো যে আল্লাহ গুল আলমকে আকেল বলা যাবে কিনা প্রশ্নটা কিনা কোন হৃদায়তের প্রশ্নটা আল্লাহ তালাকে বিবেকবান বলা যাবে কিনা আকেল তো বুঝেন আপনারা বাংলার শপথ কেন সেই লোক প্রশ্ন করলো যে ইমাম হুজুর আপনি বলেন তো আল্লাহ তালাকে আকেল বলা যাবে কিনা বিবেকবান বলা যাবে কিনা ডুবাই চুপ থেকে বললেন যে না আল্লাহ তারা কিন্তু বিবেক বলা যাবে না তাহলে বিবেকাল কোথায় চলে যাচ্ছে মানে যেখানে কোন দরকার নেই যে মশালার মধ্যে আলোচনার দরকার নেই সেই মশালার মধ্যে ঢুকলে যা হয় কিন্তু আকেল বলা যাবে না এই কথাটুকু সত্য করছে এই মশালা শরিক দিয়েছে আল্লাহ তার নাম হিসেবে আকেল কোথাও সাব্যস্ত করে নেই মধ্যে আছে কিনা কোথাও আল্লাহ নাম আকেল আছে আপনারা জানেন আচ্ছা আল্লাহ তার নামগুলোর মধ্যে আসমাম আছে কিনা আছে নাই না কোথাও নেই হাত কিন্তু এই কথাটুকু কিন্তু মানে এটা সেন্স হচ্ছে অনেক কঠিন আল্লাহ তালাকে আকেল বলে আচ্ছা কেন বলা যাবে না হাল তিনি বললেন যে আকলটা মূলত يبقى الشبهه دي جهسه 81 دروتي منع بعدها بعدها دیا আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল বنو ফী হক আল্লাহ তাআলা মুحال অসম্ভব কোন কিছু যদি আল্লাহ তাআলা বানাতে পারে তিনি বললেন সুতরাং আল্লাহ তাআলাকে আকেল বড়া যাবে না এই লোক চলে গেল আবু আলী জুবাইর মজলিসের মধ্যে বসে আছে আবু হাসান আশআরী আরেক এসে প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে আল্লাহ তালাকে আকের বলা যাবে না আল্লাহ তালাকে হাকিম বলা যাবে কিনা হাকিম অর্থ তো আমরা জান হাকিম বলা যাবে কিনা আল্লাহ তালাকে আবুয়ালি জুবাই হাকিম তো বলা যায় আল্লাহ হ্যাঁ আল্লাহকে হাকিম বলা যাবে যেহেতু আল্লাহ তালার নামগুলোর মধ্যে একটা হাকিম আব্দুল হাকিম দেখেন আপনারা আল্লাহ তালার নামের মধ্যে একটা হাকিম রয়েছে তখন বললো হ্যাঁ আল্লাহ তারা নাম আল্লাহকে তো হাকিম বলা যাবে মসজিদের মধ্যে বসে আছেন তিনি বললেন যে কিভাবে বললেন আল্লাহ তারাকে আকেল করা যাবে না কারণ আকল শব্দের অর্থ হচ্ছে হয় বাধা দেয়া আর আল্লাহ তারা জুন এটা যাইনি মাহার অসম্ভব আল্লাহ তারা কোনো কিছু বাধা দিতে পারে না প্রথমে এই কথাটুকু বললেন এটা কিভাবে বললেন যদি আপনার এই কেয়াসটা সহি হতো তাহলে আল্লাহ তালাকে হাকিম বলা যাবে না আপনি যে কেয়াসটা করছেন এই কেয়াস কি শুদ্ধ যে যুক্তি দিয়েছেন এই যুক্তি কি শুদ্ধ হলো যদি এই যুক্তি শুদ্ধ হতো তাহলে আল্লাহ তালাকে হাকিম বলা যাবে না কেন হাকিম শব্দটা এসেছে হাকিম শব্দ বের হয়েছে মোস্তাকুর মিন হাকামাতিল লিজাম হাকামাতুল লিজাম থেকে ওই যে গোড়ার যেই মানে লেজাম লাগানো হয় লেগাম লাগানো হয় এর যে মানে আংটা আছে এটা বন্ধ করে যেটা দিয়ে এটাকে বলা হয় হাকা মাক সেখান থেকে এই শব্দ ব্যবহার হয়েছে আর এটা তো মানে গোড়াকে মানে বের হওয়া থেকে অন্যত চলে যাওয়া থেকে বাধা দেয় আপনি বলছেন বাধা দেয় এটা আল্লাহ তালা ছিল জায়জ দেয় এখানে হাফি বলাতেও জায়েজ দে আপনার এবং এর উপর তিনি আবুল হাসান আশাড়ি উপর কতগুলো বক্তব্য আরবি মানে সাহিত্য থেকে উল্লেখ করলেন তখন আবু আলী জুবাই জবাব দিলেন বলেন যে না ইল্লা анহু فلما منعت منعت انت يسمى الله اعلى واجلسني سمحكين قال لأن طريقي في ما اخذ اسماء الله الا الاذن الشرعي دون القياس اللغوي এবারে আবু الحسن আরীকে লক্ষ্য করে বললেন আবু আলী জুবাই বলল যে না আমি এই পন্থা অবলম্বন করি নাই আমি আল্লাহ রাব্বুল আলমিনকে আকেল বলা যাবে না এই জন্য বলতেছি যেহেতু আল্লাহ তালা আকেল বলা আর আল্লাহ রাবুল আলমিনকে হাকিম বলা যাবে এই জন্য বলেছি যে হাকিম বলা যাবে আল্লাহ তালা সাব্যস্ত করেছেন যেহেতু শরীয়তের এই বিধান রয়েছে শরীয়ত এটা সাব্যস্ত করেছে এই কথা আপনার সেন আশা আমি পছন্দ করো না এই যুক্তি আবুল হাসান আসারি পছন্দ হল তিনি মজলিশ থেকে দূরে সরে গেলেন তার মজলিসে আর আসলেন না এবং আসাকের রহমতুল্লা আলাই তারিখে দেবাসকে মধ্যে উল্লেখ করেন কোনদিন পর্যন্ত তিনি আর মজলিশে আসলেন বড়ে বসে গবেষণা শুরু করলেন বইপত্র আরো পড়া শুরু করলেন কোনদিন পর বেরিয়ে আসলেন মসজিদের মধ্যে এসে বললেন যে আন্দানি আনহারে উমিমা কিন্তু আরেহীন আমি আগে যে মানে আকিদা বিশ্বাসের উপর ছিলাম এগুলোর থেকে এখন আমি একেবারে সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছি তারপরে নিজের গায়ের কাপড় চোপড় করে ফেললেন বলে যেভাবে কাপড় চোপড় করে ফেললাম এভাবে আমি আকিদা থেকে দুই সরে গেলাম প্রথম তাহবিল হচ্ছে প্রথম ট্রান্সফার হচ্ছে প্রথম পরিবর্তন প্রত্যেকে পরিবর্তন হচ্ছে এখন মোতাজেলা থেকে অন্য কানে চলে আসতেছে একেবারে কাপড় চিপড় খুলে ফেললেন নূতন বক্তব্য নিয়ে আসলেন নতুন কিছু কিতাব লোকদের কাছে বলেন যে এগুলো হচ্ছে আমার নূতন কথা এগুলো তোমরা নো মানুষ তার এই পরিবর্তন দেখতে পেল আর এটা একেবারে সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে মাকালাতুল ইসলামীনের মধ্যে এবং আশাকে তার কিতাবের মধ্যে আন্ হাল আল মিরাল অন্য হালের মধ্যে সারা স্থানে উল্লেখ করেছে সবাই সবাই তিনি প্রথমে থেকে অর্থাৎ মহাতাজ অবশ্যই আত্মবিহিনীর মধ্যে এই সম্পর্কে আব্দুর রহমান মুদ একটা ভিন্ন ঘটনা উল্লেখ করেছেন একটা ঘটনা হতে পারে তবে এই ঘটনাকে কিন্তু বেশি আমি শক্তিশালী মনে করছি না এই জন্য আমরা আলোচনাও করলাম সেখানে তিনি কথা উল্লেখ করেছেন যে আফনা হাসান আশারি মানে তার এই অবস্থা পরিবর্তনের পিছনে তিনি একটা স্বপ্ন দেখেছেন সেটা উল্লেখ করেছেন যাক সেটা ভিন্ন কথা মূল কথা হচ্ছে তিনি আল্লাহ তাল্লাহার বড় ইচ্ছা সেটা হলে তিনি মহাতা জেলার আকিরা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং ফিরে আসতে পারবেন সেটা হলে মূল কথা কিন্তু মত জেলার আকিজাতেরকে ফিরে আসলেও আপনার জানেন সনারী রহমতুল্লাহ আলাই এবং শৌকানি রহমতুল্লা আলাই একজনই মূলত আহুল হাদিসদের মধ্যে অন্যতম হাদিস রূপ তাদের প্রজ্ঞা আছে বিশাল প্রজ্ঞা রয়েছে কিন্তু আমি আগে আপনাদেরকে বলেছিলাম যদি উৎসকি হয় পানি যে কূপ থেকে আপনি পানি নিচ্ছেন এই পানি যদি গোলাটে হয় তাহলে যাই নিবেন কিছু না কিছু গোলাটে উঠে যাবে যেহেতু মতাজেলা থেকে কি হয়েছে বের হয়েছে কিন্তু এই কথাগুলো কি হয়েছে মাথার মধ্যে ছিল পরে পরবর্তী সময়ে কিছু কিছু মাস আলো কিন্তু মতাজার আকিদা কিন্তু কি হয়ে গেছে রয়ে গেছে পুরাটা সাফ করতে পারেনি যেভাবে আলোচনা করছে মা মানে স্বচ্ছ দ্বারা থেকে যেভাবে আকিদা গ্রহণ করতে পেরেছে সেই স্বচ্ছ দ্বারা সেখানে অবশিষ্ট থাকেনি বলে যেটা হয়েছে সেটা হল কি তিনি আল্লাহবুল আলমিনের মাস আল্লাহ আল্লাহতালার দেখার বিষয়ে বিভিন্ন মাস আলার ব্যাপারে মতাজেরাজের যে আকিদা রয়েছে সে আকিদার সাথে অনেকটা কি করেছেন নিজের বক্তব্যকে কাছি রেখে দিয়েছেন নিজের বক্তব্যকে কাছি রেখে দিয়েছেন এরপরে তিনি আসলেই মোতাজিরাদের এই মাঝাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে তিনি কি কাজ করেছেন তিনি কি গবেষণা করেছেন কেউ কেউ বলেছেন যে তিনি এরপরে সালাব্দ মাসলাক যেটা আছে সে মাসলাকে তৈরি করেছেন কেউ বলছেন না সরবদের মাসলাকে নাই বরং কোল্লাহাদের যে আকিদার হয়েছে সেভ্রান্ত হয়েছে যাই হোক একটু বিষয়ের উপর তিনি অনেকগুলো বই রেখেছেন তার এই বই লেখা হয়েছে এবং এই বক্তব্য মাঝা মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করেছে অনেকেই গ্রহণ করেছে। বিশেষ করে বর্তমানে পৃথিবীতে যে সমস্ত মাঝাবগুলো সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে বা আজকালের দিক থেকে এর মধ্যে অন্যতম হচ্ছে এই আবুল আবুল হাসান আশারী এর যে মাধাব বা যে দৃষ্টিভঙ্গি বা যে স্কুল অব থট সেটি তবে শেষ সময় যেটি হয়েছে সেটা হলো তিনি একেবারে শেষ মুহূর্তে যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি মোনাজারা হয়েছে সবচেয়ে বেশি বিতর্ক এসেছে তার সামনে সেগুলো থেকে তিনি আবার সালফদের মার চলে আসছেন এর উপর তিনি দুটি কিতাবও লিখেছেন একটা হচ্ছে আল ইবান আল খুব এই বইয়ের মধ্যে তিনি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন যে বইটাকে অস্বীকার করে বর্তমান যুগে যে সমস্ত আশায় আছে তারা এই বইটাকে মানে আপনার আশায় লিখেছেন এই কথাই স্বীকার করতে রাজনীতি যেহেতু এটাকে স্বীকার করলে তাহলে আবুল হাসান আসারি যেটা ভুল প্রমাণিত আসার ফলে আশার মানে পূর্ববর্তী যারা ছিল মোতাকাদ আর মোতাকিরিন তাদের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হয় মোতাকাদ যারা ছিল তারা আশারীর পরিপূর্ণ অনুসারীদের অল্প কিছু মাসালাই হয়তো বিতর্ক করতে পারে বা বাষণ করতে পারে কিন্তু মোতাহরিন যারা পরবর্তী যুগে যারা আশায়াদের মাঝামের অনুসরণ করেছে বা দৃষ্টিভঙ্গির অনুসরণ করেছে তারা দেখা গিয়েছে যে আবুলেন্সেন আশারি রহমতুল আলাই যতগুলো মাসালা দিয়েছেন সবগুলো মাসালার ব্যাপারেই নিজেদের স্বাধীন মত গ্রহণ করেছে এবং তিনি প্রথম যুগে যে বইগুলো রেখেছেন সেগুলোকে সবচেয়ে বেশি প্রাদান্য দিয়েছে আমরা তাদের কতগুলো আকিদা আলোচনা করি তাহলে খুব সহজে বুঝতে পারবেন কি কি আকিদা নিয়ে তারা বিভ্রান্তির মধ্যে বা এই মত গ্রহণ করেছে প্রথম হচ্ছে এটি মোতাজিরাদের মূল কাজ আমার মতাদের যখন আলোচনা করেছি বা আলোচনা মতাদের দৃষ্টিভঙ্গি বেশ করেছি তখন বলেছিলাম যে এরা একটা আসল হিসেবে গ্রহণ করেছে মানে যেখান থেকে উৎসূত্র উৎস হিসেবে গ্রহণ করেছে সেটা হল নকলের উপর আকলকে প্রাধান্য দেওয়া দলিলের উপর পুরাণ এবং আদিশের উপর নিজের আকলকে প্রাধান্য দেওয়া এ কাজটুকু মূলত আবু হাসান আশাই রহমতুল্লাহ নিজেও করেছেন তিনি সবচেয়ে বেশি দলিল আকলিয়া যেগুলো আছে মানে আকলি দলিল যেটাকে বলা হয় যুক্তি এটাকে প্রাধান্য দিয়েছেন দরিল না কলিয়ার উপর দরিল নাকলি বলা হয়ে যেগুলো কোরআন এবং হাদিজারা সাব্যস্ত হয়েছে এগুলোর উপর প্রাধান্য দিয়েছেন ফলে যেটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে সেটা হচ্ছে কখনো কখনো আকলকে প্রাধান্য দেওয়ার জন্য কোরআন এবং হাদিজের বক্তব্যকে কি করেছেন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিতে হয়েছে। বিভিন্ন ধরনের তাবিন করতে হয় বিভিন্ন ধরনের মন্তব্য সেই নিজের পক্ষ থেকে যোগ করতে হয়েছে এটা হলো প্রথম দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ আবুল আলামিনের শেফাতে এবং সেফাত আল খাবার এগুলো আল্লাহ তালার কুদরত এবং মাসিয়াতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ তালার ক্ষমতা এবং তার ইচ্ছার সাথে সম্পৃক্ত করেছে এটাকে মানে মোতলাক রাখেন নেই আল্লাহ তারা সব কিছুর উপর ক্ষমতাবাদ এটা ঠিক না একথা আর মানে সেখানে বলতেছে পার্থক্য আছে কিনা আছে কি পার্থক্য আছে এখানে আপনি কি পার্থক্য বুঝতে পেরেছেন ইচ্ছা করলে তোমার থেকে ক্ষমতা ছেড়ে দিতে পারেন বা মানে যেটা চান না সেটার উপর উনি ক্ষমতাবান হন না এরকম কিছু বুঝাচ্ছে আর কে কিছুর উপর সার্বভৌমত্ব ছুর উপর তার সার্বভৌম এটা তো রাজনৈতিক কথা সার্বভৌমত্ব আরেক মাস এটা না সে কাদির হলে আল্লাহ গুলালের কুদ্রতলা সাব্যস্ত হবে কোনডিশনের মধ্যে থাকবে না কোন ধরনের তাকে মধ্যে কোন ধরনের মানে শর্ত নেই শর্ত ছাড়া সব কিছুর ক্ষেত্রে আল্লাহ গুলালের কুদ্রত সাব্যস্ত হচ্ছে মাসিয়েত হোক বা মাসি তা হোক আল্লাহ তাল্লাহ না সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু তারা বলতেছে না কিভাবে হয় সুতরাং আল্লাহ তালা চাইলে সেটা আল্লাহ সেটার উপর আল্লাহ ক্ষমতাবান নাহিত তারা আল্লাহ আল্লাহ রব্বুল আলমী নেন শুধু মাসিহাত এবং কুদরতকে সাব্যস্ত করে আর বাকি সব সেফাতকে কি করেছে অস্বীকার করেছে বাকি যেমন নুজুলকে অস্বীকার করেছে ইস্তেফাকে অস্বীকার করেছে মজি কে অস্বীকার করেছে কামালকে অস্বীকার করেছে বলছে আল্লাহ তালা সাত আসমানে মানে সপ্তম নেমে আসে এটা আমরা জানি না আদিজা বস্তি ঠিক আছে সপ্তম আসমানে আল্লাহ তালা এটা নেমে আসেন না এটা তার মাসিয়ত বোঝানো হয়েছে তার ইচ্ছা বোঝানো হয়েছে তার ইচ্ছা বুঝানো হয়েছে তিনি নেমে আসেন তারপরে যেটাকে অস্বীকার করেছেন সেটা হলো। আল্লাহ রাবুল আলহমে ইস্তফা অস্বীকার করেছেন ইস্তফাকে বিভিন্ন ভাবে কি করেছে তাহবিল করেছে আপনার জানেন সেগুলো এরপর আল্লাহ তালার কালামকে অস্বীকার করেছে আল্লাহ তারা কথা বলছেন না আল্লাহ তালার কালামে এতটুকু সাব্যস্ত হয়েছে সেটা হল কালাম তারা তার এই কালামটা হচ্ছে মূলত কালামি মানে আল্লাহ রব্বুল আলহমিনের অন্তরের মধ্যে যে কথাটুকু মানে জাগ্রত হয়েছে এটাই বুঝানো হয়েছে কথা বলেন না তিনি তারা বলছে কথা বললে তো তাহলে কথা কি হয়ে যাবে আল্লাহ তারা শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেল তো আল্লাহ রবুল্লাহ নিজেই শেষ হয়ে যাবে যেমন আমি যে কথাটা বললাম ঠিক আছে আমি যে কথাটা বললাম এটা বলার সাথে সাথে শেষ কথাটা বেরিয়ে হয়ে গেছে ইথারে চলে গেছে পানি বাতাসে শেষ উড়ায় নিয়ে চলে গেছে কোথাও কোনো অস্তিত্ব আছে কিনা তারা বলতেছে আল্লাহ কথা বলার পরে আল্লাহ কথার অস্তিত্ব তো শেষ সুতরাং কথার অস্তিত্ব শেষ হয়ে অর্থই হচ্ছে আল্লাহ তালা শেষ হয়ে গেছে শেষ আল্লাহ শেষ হয়ে যাবে কোন দরকারই নেই আর আল্লাহ তালার কথা আর আমার কথা কি সেমাণ হবে তো আমরা আগেই বলছি যে এটা কি নয় একই পর্যায়ে নয় সুতরাং এই কথা বলার কোন দরকারই নেই এটা হল দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ শুভনাময় তারার জন্য ষাটটি সেফাতকে নিজেদের সাব্যস্ত করেছে নিজেদের বিবেক দিয়ে নিজেদের স্বাধীন বিবেকের মাধ্যমে বলছে যে কি সেফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় একটু চিন্তা করো তো চিন্তা করেছে চিন্তা করে বের করেছে যে হ্যাঁ আল্লাহ তালার জন্য একটা সেফাত সাব্যস্ত করা যায় সেটা হচ্ছে হায়াত কারণ যদি আল্লাহ তালাকে মৃত বলেন তাহলে তো আল্লাহ হবে না ঠিকই না এবার যদি বলে যেটা আল্লাহ তালার যে হায়াত নেই রাসুল উল্লা সালমকে যদি মিতে বলেন তাহলে দরকার প্রশ্নটা এমনভাবে করে যে মানে বড় ধরনের ব্যাকল যেটা বোঝানো মানে মানুষদের কি করার জন্য বেকুট সাধারণের জন্য প্রশ্ন করে আরেক উল্লাহ সালুল্লাহে মৃত্যু করে তিনি রাসুল থাকবেন না কেন তার তো মৃত্যু হয়ে তার রেসার তো পর্যন্ত আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে দিয়েছে ঠিক কিনা সুতরাং তার রেসারা তো মৃত্যু নেই তারা আপনি এই কথা মানে এখানে জোর করতেছেন রাসুলকে মৃত্যু করলেন তো আমি রাসুলকেই মানলেন না প্রশ্ন প্রথম চিন্তা করে সাব্যস্ত করলো আল্লাহ রাবুল জন্য প্রথম সাব্যস্ত করলো আয়ার জীবন জীবন যেহেতু সাব্যস্ত করেছি আল্লাহ তারা জন্য আরেকটা জিনিস সাব্যস্ত করা যেতে পারে বিবেক দিয়ে সেটা হল আল্লাহ তারা আইন আছে না জানলে তো আল্লাহ রকুল আহমিন তাহলে এই পৃথিবী পরিচালনা করতে পারবে না এই জন্য আল্লাহ তারা যদি আইন সাব্যস্ত করেছে এরপরে কুদ্রত সাব্যস্ত করেছে যদি ক্ষমতা না থাকে তাহলে এগুলো কুদরতে পরে এরাও দা করেছে ইচ্ছা ইচ্ছার পরে শ্যামা দৃষ্টি দৃষ্টি পরে না শ্যামা হচ্ছে শ্রবণ তারপরে ওয়েল বাসর দৃষ্টি তারপরে ওয়েল কালাম নেফসি নপসি আর হচ্ছে কালাম নপসি সাব্যস্ত করেছে ওয়ালকে কোরআন স্বীকার করতে হয় কালাম ন যদি সাব্যস্ত না করে তাহলে তো বলে যে কোরআন আল্লাহ তালার কালাম এটা মোহাম্মদ সাল্লাউল ইসলাম এটাকে কি করেছেন দিয়েছেন আমরা যখন তাদের আকিদা কোরআন ব্যাপারে আলোচনা পূর্ব বিস্তারিত কথা বলবো সেখানে তারা আসলে কি বলেছে অনেক জটিল কথা বলেছে কোরআন ক্যিম সম্পর্কে এটা অধিকাংশ মানে কোরআনে এখন বর্তমানে এগুলো পড়ানো হয় এবং এই আকিদা কিন্তু আমি যে এখানে বলতেছি আমরা মনে করছেন আকিদা মনে হয় পৃথিবীতে কোথাও না এই ওখান থেকে গিয়ে ওইখানে মাদাসা কোনটা আছে এখানে আশেপাশে আশেপাশে সবচিনিবর্তী মাদাসা কোনটা চিনি না আমি দিতে পারলাম বুঝতে পারলাম না কিন্তু ওই যে মাদাসা রাহমানিয়া সেখানে গিয়ে দেখেন যে এই যেগুলো করছি এগুলো আকার দিন প্রথম যে অংশটুকু আছে এই মধ্যে পড়া দিচ্ছে এবং খুব দামি নিজেই পড়েছি এবং পরে পঞ্চাশের মধ্যে পঞ্চান্ন পেয়েছি আমি নিজে পড়েছি পরীক্ষা পঞ্চাশের মধ্যে সেই ওস্তাদ পাঁচ নাম্বার বেশি দিয়েছে ওস্তাদের নাম বলিতে মানা ঝাকারিয়া তো বলতেছিলাম যে এগুলো পড়ায় আল্লাহ তালাকে মানে মাথা দিয়ে সাব্যস্ত করতে হয় অথচ আল্লাহ যেটা বলছে সেটা তার কাছে যাচ্ছে না এরপরে কালামিন আল্লাহ তালা কালাম কোরআন যদি সাব্যস্ত করতে হয় তাহলে তো কোরআনকে অস্বীকার করতে পারে না যেহেতু কোরআন তো কিতাব কি বলবেন তখন বলছে এটা কালামিনফসি তাহলে এবার বেশির মধ্যে পড়ে গেছে বলছে যদি কোরআনে কালাম এনফসি বলো তাহলে এই এই যে এখানে যে মানে কাগজের মধ্যে যেটা এটা কোন যাবে তখন আমরা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে বলছে কাগজের যেটা আছে এটা তো সমস্যা এটা মাফল যে কাগজেরটাকে করতেছি কিন্তু কালামে এনআসি কে বলতেছি বাফলুব না কত সামনে এগুলো আলোচনার মধ্যে আসবে প্রত্যেকটা আকিদা ভিন্ন ভিন্ন ভাবে আমরা আলোচনা আমরা এখন শুধু ওই তাদের যে আকিদা গুলো তারা সব যেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি বিভ্রান্তি তাদের হয়েছে করেছে শুধু বিশ্বাস এটা বই মানে ইমান তাকে বলা হয় ইমান হচ্ছে বিশ্বাস এরপরে বিশ্বাসের উপর আলোচনা করে পুরোটাই বিশ্বাস নিয়ে গিয়েছে ইমানের আর ধারে কাছেও এটা হচ্ছে ইমানের বই এটা পুরো আলোচনা কিছু সম্পর্কে ইমান সম্পর্কে এখন বিশ্বাসের যত সংজ্ঞা আছে বিশ্বাসের যত কথা মানে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন সেগুলো সহ পুরো আলোচনা করেছে এই বইয়ের মধ্যে এটা বই সবাই অ্যাভেলেবেল আমি নাম বললে এখন হয়তো আপনাদের কারো সবার কাছে আছে বলি অধিকাংশের কাছে আছে বলে মনে হবে নাম বলবো না একজন তো এই যে বিশ্বাস দিয়ে ইমানকে শুরু করে ইমান শব্দ সাব্দিক অর্থ কি বলতে পারবো একজন জিজ্ঞেস করবো আমি করবি এখানে আলোচনা চলতেছি কিন্তু হায়ার ক্লাসের মধ্যে এটা শাব্দিক অর্থ কি আমি বলবো নিরাপত্তা অর্থ কি হ্যাঁ আমার ছাত্র আমার কাছে কিছুদিন পড়ছে না তুমি বলতো দেখি তুমি সাব্দি করছো প্রত্যেকে আরে আমার ছাত্র তুমি তো মানে আমারই বদনাম করলাম আমার কাছে কিছু আঁকিদার কোনো কিছু পড়ছে বড় নাই বেশা টাকা আই হায় iman shobder shabdikotto hocche wal iqraru ma'al ida'an seda menear moddhe shikhar kora eta chilo chekh an islam ne tamirahumtulalai kitabul imaner moddhe somosto bhashaviddes sathe challenge korechen ei orthorup iman shobder kono ortho tasdignah bishwash kora ei bishwasher upor nirbhor korei ইমান শব্দটা সেই কারণেই আরবি ভাষায় ইমানটা হচ্ছে এক রাত ঘোষণা দেওয়া বলল ঘোষণা না দিয়ে কোনদিন কোনো ব্যক্তি ইমানদার হতে পারে অথচ এই আশা সর্বপ্রথম যেটা করেছে সেটা হচ্ছে ইমানকে বিয়ের মধ্যে সীমাবদ্ধ করেছে বলছে ইমানটা হচ্ছে অন্তরের বিশ্বাস এর বাইরে আর কোন মানে অতিরিক্ত কিছুই নেই আর অন্তরের বিশ্বাস একটা মৌলিক বিষয় যৌগিক বিষয়টা মৌলিক বিষয় পর্যন্ত মানে যেটার মধ্যে কোনো পার্ট নেই একটা এমন বিষয় যেটার মধ্যে পার্ট হয় না এটার মধ্যে কোন ধরনের পার্ট হবে না তো এই মৌলিক বিষয় হওয়ার কারণে এর মধ্যে বৃদ্ধি কাটিও নেই মৌলিক বিষয় হবার কারণে উপকরণ দিয়ে তার ইমান যতটুকু যে পর্যায়ে উপকার তারপরে ওই মুনাফেক সর্দার ইমান সমান এমন পর্যায়ে নিয়ে রাস্তার মানে গুলির যে মর্যাদা প্রেসিডেন্টের যে মর্যাদা সেই মর্যাদা সমান করে দিয়েছে হতে পারে এটা কোনদিন হতে পারে না ইমানের মধ্যে এই পরিবর্তন মানে এই সংজ্ঞাটুকু দেওয়ার কোন অবকাশ নেই এই কারণে ইমানকে তসদিকে কলভির মধ্যে অন্তর্ভুক্ত করার কারণে তারা বলেছে যদি কেউ মুখে এই স্বীকৃতি নাও দে তাহলে কিন্তু সে ইমানদার হয়ে যাবে কোন হিন্দু যদি মনে মনে বিশ্বাস করে লা এই বিশ্বাস বড় বড় করে আর মুখে যদি স্বীকৃতি নাও দে তাহলে সে কি হয়ে যাবে ইমানদার হয়ে যাবে মুসলমান এই অর্থে মূলত কি মুসলমান কিনা হ্যাঁ কোনদিন হবে কিনা আসলে মুসলমান মুসলমান কিন্তু দশ দিক কলবি এটা আছে দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহ তালাহ এবং তহিদের কথা তার কিভাবে বিকৃতি করেছে ইমানের মৌলিক বিষয়ের মধ্যে বড় ধরনের বিকৃতি সাধিত হয়েছে আর ইমানের ক্ষেত্রে আমলে সলেহা যেগুলো আছে সৎকর্ম সৎকর্মের ব্যাপারে তাদের বক্তব্য কি তারা বলছেন এই সৎকর্মগুলো মূলত যদি কেউ করে তাহলে সে বেশি সভাপ পাবে বেনিফিট পাবে সুযোগ পাবে জানার পাবে কিন্তু না করলে কোনো অসুবিধা না করলে কোনো ধরনের অসুবিধা তার হবে না করলে কোনো ধরনের অসুবিধা হবে না এটা বই রয়েছে শরীর মিল নিজি ইজি মূল মাফিক ওই লেখা ছিল যে মান আল ঈমান ফিল লুগা ঈমান অর্থ এইভাবে উল্লেখ فهو عندنا وعلى عليه اكثر الائمه القاضي والاستاذ التصديق للرسول فيما علم مجيء به ضرورهান বলতে যে ঈমানটা আমাদের কাছে মানে পরিভাষায় আমরা শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আনছে এগুলো বিশ্বাস করাটাই ঈমান এটা বুঝছি তাহলে কিসের মধ্যে সীমাবদ্ধ করছে সেগুলো মহাকবির মধ্যে ইমানটাকে শুধুমাত্র তাস দিক কালবি অন্তরের বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে অথচ ইমান শব্দ কিন্তু শাব্দিকভাবেও তাস দিকের কলভি বুঝায় না মানে পারিভার্শিক তো দূরের কথা পরিবার্ষিক পারিভাষিক কথা দূরের কথা এটা হল ইমানের ব্যাপারে তাদের বিভ্রান্তি তাদের এই চারটা বিভ্রান্তি কথা আমরা এই জন্য আলোচনা করছি এগুলো মণিক তাদের এবং এই আকিদা আশা এলারা বর্তমান পৃথিবীতে যত স্থানে আছে বেশিরভাগ শাফি মাঝাফর অনুসারীরাফির অহমদুল্লাহ অনুসরণ করে না কারণ অনুসরণ করলে তো তাদের সুযোগ পেল না যে আকিদের উপরে ছিলেন সে আকিদের উপর ছিলেন কোন সময় কথা এই কথা একটা শাহির মহমদুল্লাহ বলেন যেগুলো তারা বলেছে এজন্য যত জায়গায় আছে আর সাহেরারা যে আকিদার বিশ্বাস পোষণ করে থাকে তারা হচ্ছে সাবি মেধাবের অনুসারে এবং অধিকাংশই তারা নিজেদেরকে আহলোচনত বা জামাত দাবি করে ফলে আহলোচনা তো জামাতের আকিদা হচ্ছে মূলত আশায়াদের আকিদা এবং এই আকিদাগুলো মূলত তারা পোষণ করে থাকে এদের মধ্য থেকে আমরা প্রথমে কয়েকজনের নাম বলবো যারা এই মেধাবের অনুসরণ করেছে এদের কেউ কেউ অনুসরণ করেছে মূলত এমনি অনুসরণ করেছে। না মানে বিষয়টা মানে পিছন থেকে হয় আসতে অনুসরণটা এভাবে চলে গেছে এদের অনেকে মহাদেশি ইনসিডেন্ট কিন্তু ওই মহাদেশীন যাদের কাছ থেকে জ্ঞান নিয়েছে তারা ওই আশারি ছিল এই মর্মে তারা এই দৃষ্টি দেয় তাদের আকৃদা স্পষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু তাদের কিতাব গুলোতে এভাবে স্পষ্ট আলোচনা করে যাননি কোথাও কোথাও তাদের আলোচনা থেকে এটাও বোঝা যাচ্ছে তারা স্বল্প সালীন না কে মানে পোষণ করতেন কিন্তু মানে স্পষ্ট হয়নি এখন এদেরকে সরাসরি আকিদার গত দিক থেকে এই কথা বলার সুযোগ নেই যে আপনি মানে আহ সরাসরি কথা বলেন না ইনি আশারি আকিদার ছিলেন এবং ইনি খারাপ ছিলেন কিন্তু আশায় তাদেরকে দলভুক্ত করে নিয়েছে কেন দলভুক্ত করে নিয়েছে যেহেতু এই দশজনের পরিচয় যদি দেই তাহলে আমার পরিচয় কি হবে শক্তিশালী হয়ে যাবে তা আমার সাথে যদি বলি যে আমার সাথে এবার নবীর রহমতুল্লাহ আছেন তাহলে তো চুট করে দাঁড়া যায় বলছেন মা বাড়ে আমি সাইফুল্লাহ এবং নবীর সাথে সামনে কি কিছু তাদের চুপ করা ছাড়া কোনো উপায় নেই যদি বলে যে আমার সাথে হাফিজি আজকাল রহমতলা রয়েছে তিনি হাদিজের সমস্ত খেদমত করেছেন তিনি হাদিজের সমস্ত রেজাল্ট সম্পর্কে তার মাথার মধ্যে মানে ভরপুর ছিল তখন তাহলে তো বলা ছাড়া চুপ করা ছাড়া কোনো উপায় নেই এই তাদের পক্ষে কি করেছেন এরকম কিছু সংখ্যক বড় বড় আলেমের নাম তারা কালেকশন করে দিয়েছেন বিশাল বিশাল পন্ডিতদের মধ্য থেকে প্রথম পন্ডিত আবুল হাসান তবারি তিনি মারা গিয়েছেন তিনি আবুল হাসান ছাত্র ছিলেন তার আখিতার বিষয়টি অনুসরণ করতেন তিনি কোথাও কোথাও আবুল হাসান আসারিকে উস্তাদ হিসেবে তার বক্তিতাবের মধ্যে উল্লেখ করেছেন যেহেতু সরাসরি তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন এই আবুল হাসান আসারিকে উস্তাদ হিসেবে উল্লেখ এতে কোনো অসুবিধা তবে তিনি আধুকে সরাসরি আবুল হাসান আসারি যে আকিদার বিশ্বাসী ছিলেন সেটা বিশ্বাস করতেন না তার কোন অন্য কোন দৃষ্টিভঙ্গি ছিল এ সম্পর্কে বক্তব্য তার বইগুলোর উপর তারা যায়নি ইত্যাদি ক্ষেত্রে ফেকের ক্ষেত্রে তফসিরের ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে তার দখল ছিল অনেক বেশি তফসিরে তিনি সবচেয়ে বয় বন্ডিতের মধ্যে একজন ছিলেন এটা আবার জরিল নয় এটা আবুল হাসান তাকে আল কি আল হার্রাসি বলা হয় তারপর সাফিম সবচেয়ে ইমামদের মধ্যে একটা বড় ইমাম ছিল আর সত্যি ছিলেন তার আকিদার কিতাব পাওয়া গিয়েছে এখানে কিন্তু বলতে আবার দিদা করার কোন সুযোগ নেই আকিদার কিতাব তার পাওয়া গেছে কয়েকটা কিতাব আকিদার বলে গেছে তিনি হচ্ছেন আকিদার আল বাকলানি সবচেয়ে বড় মোনাজর ছিল আশারি আকিদার পণ্ডিত ছিল যে শুধু এর উপর তিনি জায়গায় জায়গায় বহস করে এই ধরনের বহস আমাদের দেশ আগে ছিল আকিদের উপর বহস করতেন হাফেজের মধ্যে তার সম্পর্কে এটা লিখেছেন যে আবুল হাসান আশা আল তিনি সবচেয়ে বেশি মানে যিনি সাহায্য করেছেন আবুল হাসান আশা আল মাধাবকে সবচেয়ে বেশি যিনি প্রসার প্রচারে সহযোগিতা করেছেন তাদের মধ্যে একজন তিনি ছিলেন তবে কিছু কিছু খুঁটিরাটি বা সার মধ্যে আফনাস আশারিকে এত মানে মজবুত করে তিনি দেখেছেন কতগুলো কাওয়াজ তৈরি করেছেন তার বইয়ের মধ্যে অসুরুলের কাজ আল মোকাদ্দেমা আল খেলামিয়া এগুলো নির্ভরযোগ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত যেগুলোতে তিনি মাধবকেই মূলত প্রাধান্য দিয়েছেন এখান থেকে বুঝা যায় তিনি মারা গিয়েছেন আবুল হাসান আশারি এর ছাত্র আবুল হাসান আল বাহেলি এর কাছে মানে শিক্ষা নিয়েছেন ওই ছাত্রদের মাধ্যমে প্রচার লাভ করে যেহেতু ছাত্র করে আর নিজের ছাত্রদের কাছে সেক্ষেত্রে তিনিও কি করেছেন এই আকিদা পোষণ করেছেন এবং এই আকিদার বড় পন্ডিতদের মধ্যে একজন তবে তার কোন বই পাওয়া যায়নি খরাক তার লেখা কোন বই পাওয়া যায় এই গোষ্ঠীর বা আশাই আকিদার বুথে সবচেয়ে বড় পণ্ডিত এবং প্রসিদ্ধ আবুল না ইমামুল হারামাইন নামে পরিচিত ছিল ইমাম ছিল কিছুদিন এই লোক ইমামুল হারামাই নামে পরিচিত বোঝায় আব্দুল মারিকিব আব্দুল্লাহ জুবাইনি আব্দুল মারিক ইবনে আব্দুল্লাহ জুয়াইনি অনেক প্রসিদ্ধ আল্লাহ তাদের সম্পর্কে ভালো জানো চারশো উনিশ ইস্ত্রী সালে তিনি জন্মগ্রহণ করেছেন তার পিতার কাছে তিনি কি করেছেন শিক্ষা গ্রহণ করেছেন তার পিতা তো আবুল হাসান আস আলী ছাত্রের কাছে ছাত্রের ছাত্রে কি হয়েছে কিছুটা বাতাস এদিকে এসেছে কিন্তু তার লিখে অনেকগুলো বই রয়েছে মাহমুল হারামাই আহুল মা আলী আব্দুল মারিক আব্দুল্লাহ জুয়ন রহমদুল্লাহ আলাই তার লিখে অনেকগুলো বই রয়েছে আকিদের উপর তিনি আসাইনাদের আকিদার উপর অনেক বড় বড় তান করেছেন অভিযোগ দিয়েছে। বলছি এগুলো ঠিক না এগুলো ঠিক না প্রমাণিত হয়েছে একটা বিষয়ে সবচেয়ে বড় পন্ডিত ছিলেন এলমুল কালাম এলমুল কালাম তো আমরা কালাম বিদ্যা যেটাকে বলা হয় তাকে সেখানে প্রসিদ্ধ ছিল এলমুল কালাম কালাম শাস্ত্র কালাম শাস্ত্র হচ্ছে মূলত ইসলামের সাথে মানে বিভিন্ন ধরনের দর্শনকে একসাথ করে একটা খিচুড়ি তৈরি করে ওই দার্শনিক যুক্তি ইসলামী আকিদার মধ্যে সম্পৃক্ত করা বা সংযুক্ত করা এটা হচ্ছে এরনুল কালাম আর এই কালামে তিনি সবচেয়ে বড় পন্ডিত ছিলেন তবে আবুলফা থাকতে পারি আলফাখি শাফি মাঝাবের ইমাম থেকে উদ্যাকযোগ তিনি বললেন যে আমি আবুল মাহি যখন অসুস্থ হয়ে যায় তখন তার কাছে আল্লাহ তারা হয়তো হৃদায়তের এটা সির আলম্বালায় মধ্যে সংসদ জাহুলার উল্লেখ করেছেন সিরা আলম আঠারো নম্বর ফন্ডের চারশো চৌত্র পৃষ্ঠায় সেখানে এসেছে যে আমি তার কাছে যাই দেখি যে তখন তিনি আমাকে বলেন এলাই করছো সবাই আমার উপর সাক্ষী থাকো আমার বলছি যেগুলো সুন্নায়ের পরিপন্থী এগুলো থেকে আমি নিজেকে সম্পূর্ণ মুক্ত করে দিচ্ছি তখন বলতেছিলেন এটা সময় বলতেছিলেন আল্লাহ তারা একটু তাকে কারণ তাদের আজকের দিক ফলসফা টুকে গিয়েছে দর্শন ঢুকে গিয়েছে মিসাপুরের মহিলা বৃদ্ধা যে সমস্ত মহিলারা আছে যাদের যারা কোরআন হাতি কিচ্ছু করে নেই তাদের যে আকিদা এই আকিদার উপর আমি মারা যাব। এই আকিদার উপর আমি আর যত মাঝখানে যত ফালসাফা দর্শন যা কিছু তোমাদেরকে বলছি আর শিখেছি যা কিছু তোমাদের জন্য লিখেছি সব কিছু থেকে কিন্তু আমি সরে যাচ্ছি এটা সব কিছু থেকে আমি সরে যাচ্ছি না চলবে। এরপরে কি করেছেন তার শেষ সময় তিনি একটা গীতাও লিখেছেন আল কাইয়াতি এটা আমার কাছে আছে চোদ্দ খণ্ডের লিখিত আল কাইয়াচির মধ্যে তিনি সমস্ত আশা রিদের উপর তান করেছেন আশা রিদের আপিদের উপর সব কিছুর উপর কি করেছেন আঘাত করেছেন সেগুলোকে ভ্রান্ত আঁকি দেওয়া তাহলে বোঝা গেল যে তিনি আসলে সত্যি কি হয়েছেন ফিরে আসছেন সত্যি ফিরে আসছেন এখন কিন্তু আশায়ীদের প্রথম হিসেবে তাকে উল্লেখ করা হয় প্রথম নাম কারণ প্রথম নাম তো কার নাম আবুল হাসান আশায় আশায়ী ছিলেন কিনা না তিনি ছিলেন না যেহেতু এবার তিনি স্পষ্ট করে নিষেধ করে গেছেন এরপর আবুল আলী আব্দুল মালিক এমনি আব্দুল্লাহ জুয়ী রহমতুল্লাহ ইমাম হারামাইন তার নাম উল্লেখ করবে যেহেতু তার নাম উল্লেখ করবে সবাই এত বড় ইমাম তোমা মর রামায়ণ আপনি কি বলতেছেন তাকে জানেন তাকে সব কিছু সম্পর্কে ভালো জানেন সম্মত এই কারণেই জীবনের শেষ মুহূর্তে এই কিতাবগুলি লিখে হয়তো নিজের নাজাতের পথ মুক্ত করে দিয়েছেন একটা সত্য কথা যেটুই জ্ঞানী হোক না কেন আমি পর্যায়ে হই না কেন কিন্তু যদি আল্লাহবুল আলমিন আমার খাতেমা আমার সমাপ্তি যদি ভালো না করেন তাহলে অবস্থাতেই ভালো হতে পারবে কোন অবস্থায় ভালো হতে পারবে কারণ এরপরে পাঁচ নম্বরে নাম নিয়ে আসতেছি তিনি এত পরিচিত ব্যক্তি যে আপনার স্বাস্থ্য আবির রহমদুল্লাহ বলছেন যে সমস্ত ওলাম একরাম সমকালীন সময় সমস্ত ওলাম একরামটাকে মুদ্রী বলছে আমার জানা নেই আল্লাহ জানেন বিষয়টি অত্যন্ত কঠিন তিনি হচ্ছেন আবু হামুদ মাহমুদ মাহমুদ আহমদ আল খাসে এই আশায়াদের পাঁচ নম্বরে যার নাম নিয়ে আসলাম মারা গিয়েছেন পাঁচশো পাঁচ মারা গিয়েছেন শেষ সময় তিনি এইসব ফলসাফা যে দর্শন নিয়ে আসলে গোটা জীবন কাটিয়েছে যে সুফিবাদ সুফি দৃষ্টিভঙ্গি নিয়ে গোটা জীবন মানুষদেরকে কি করেছে হেদায়ত দিয়েছে এগুলো থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন শেষ এবং উল্লাস আলমের হাদিস এবং আহুল হাদিজদের সাথে সবচেয়ে বেশি তিনি কি করতেন উঠা বসা করতেন সমস্ত কিতাব তার থেকে শরীর নিয়ে শুধু চটি আইন এবং মোসলম সামনে নিয়ে আসতেন আর অন্য কিতাব সামনে রাখছেন আমি বলতেছি না কিন্তু এটা কে বলতেছেন হাবের সাংসদে জাভির আহমদুল্লাহ বলতেছেন তার সম্পর্কে সেরা আলাম নবালাইয়ের মধ্যে এর তিনি বলতেছেন যদি তিনি আর সময় পেতেন হয়তো এই বিষয় সম্পর্কে তিনি আরো বিস্তারিত কিছু বইপত্র লিখে সম্ভবত সেই সময় তার ভালো হয়ে থাকবে আসলে আমি যে কথাটুকু এখান থেকে বলতে চাচ্ছিলাম আমরা বুঝেছি এগুলোর বিশালত্ব এটি মুক্ত আমি আপনারা এখানে যারা আছেন এদেরকে এটুকি সুবাদ্যবার মনে করব যে আল্লাহ রাব্বুল আলমিন হয়তো মানুষ বিভ্রান্ত ববিষ্ঠ হয়ে উঠছে যে আপনাদেরকে এখানে স্মন করে এনে দায়িত্ব দিয়েছে। দিনের সঠিক কথাগুলো আপনার শুনতে পারতেছি আমিও দায়িত্বকে হয়তো মাহরুম হয় আমি বিশাল জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত হাজার হাজার বয়স আমার বক্তব্য কিন্তু হয়তো আমি নিজের আখ রাতের বিষয়টি অনুষ্ঠিত হয়ে গাজারী যার ব্যাপারে কসম করে অনেক আলেম বলেছেন যে তিনি ষষ্ঠ শতাব্দীর মজাদ্দ করেছেন অনেক অনেক আলম কিন্তু হেদায়ত পারেননি আজকে আশার নামের মধ্যে লিস্টের মধ্যে তার নাম উল্লেখ করতেছে কত সৌভাগ্যের বিষয় একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন হেদায়তের কত বিশাল বিষয় এই জন্য যারা এপর একটু বিচ্ছুত হয়ে গিয়েছে তাদের জন্য অন্তরের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ আকুতি দিয়ে তাদের জন্য আহ্বান করা দরকার দোয়া করা দরকার তাদের জন্য চেষ্টা করা দরকার এটি অত্যন্ত কঠিন বিষয়ের এটাকে খুব সহজ করে দেখার বিষয় নয় জ্ঞানের বিষয় খুবই সহজ মুখস্থ করে সমস্ত বই আপনি মুখস্থ করে দেখতে পারবেন জ্ঞান নিতে পারবেন কিন্তু সেই জ্ঞানের মাধ্যমে আদৌ কি আপনি হেদায়তের পথ লাভ করতে পারবেন আপনার সামনে যাদের লিস্ট উল্লেখ করেছি তাদের কাছে আমার মতো সাইফুলা কিছুই তাদের লিখনই সবগুলো পড়ে শেষ করার মতো যোগ্যতা আমার আসলে নেই তাহলে আমি অথচ কথাগুলো এখানে বলছি যদি একটু লক্ষ্য করতে পারেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে আসলে হৃদায়িতের বিষয়টি আল্লাহ সুবাহ তারা যাদের জন্য লিখেছেন তাদেরকে মনোনীত করেছেন এর জন্য তারাই লাভ করতে পারেন যদি আল্লাহ তালার কাছে এর জন্য সুখ আদায় করা দরকার এবং আল্লাহ রাহ গুলারীর কাছে হেদায়তের জন্য বারবার দোয়ার করা এই পথে অবিচল থাকার জন্য আল্লাহ তার কাছে দোয়ার করা দরকার এই জন্য আমি শ্যামসুদ্দিন ধাবিয়ার কথাগুলো নিয়ে এসেছি যে এতগুলো ইমাম যার এমন কোন বিষয় যে বিষয়ের উপর যে বিষয়ের উপর তার কোনো কথা নেই কিন্তু তার এই আকিদাগত যে বিষয়গুলো রয়েছে মৌলিক যে বিষয়গুলো সেগুলো বিভ্রান্তির কারণে তিনি কি কি আল্লাহ রাবুল আলমের দরবার যাতে কোনো তিনি স্থানে পাঁচশো আটচল্লিশে মারা গিয়েছেন যারা খুব একটা বন্দির মাধ্যমে ফেরা হয়েছে বিভ্রান্ত হয়ে ওই রাসুল্লাহের ওই যে কথা ওই যে ঘোষণা সেই ঘোষণা মধ্যে যারা চলে গিয়েছে তাদের লিস্ট তৈরি করেছে তাদের উপর লিখেছেন সে ব্যক্তি হচ্ছেন যার কথা আলোচনা করছে তিনি আবুল খাত মোহাম্মদ আব্দুল কুরি মাহমুদ খান এই বন্দির হাদিসও যারা আছে সমস্ত হাদিসের কিতাবও পড়া আছে কিন্তু হৃদায়তের বিষয়টি তো পয়সা লাভ আবুল হাসান আসারির আকিদার উপর বিশ্বাস পোষণ করে গিয়েছেন তার সুপর্কে আব্দুর রহমান মাহমুদ তাকিদা উহ উল্লেখ করেছেন মত কাল লিমিনের মানহাজ শেষ করেছেন বুঝতে পেরেছেন তখন তিনি বলেছেন যে তার কিতাবের 7 নম্বর বলেছেন আলাইকুম বিলি রাজইস فانه من اسن الجواز যদি হেদায়েতের উপর প্রতিষ্ঠা থাকতে চাও তাহলে এই ফালসাফা যা যা বলছে এগুলো নাও এগুলো বাদ দিয়ে যারা সাধারণ মানুষ আছে যারা কুরআন হাদিস পড়ে নাই আছে তারা করে তাহলে এটি হয় এতটুকু প্রমাণ করতে পারে এই কথা এতটুকু প্রমাণ করতে পারে যে তিনি মানে বিষয়টি বুঝতে পেরেছেন গলাদ কি করতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন এরপর আরেকজন সাত নম্বর যিনি আরো বড় তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ মাহমুদের আমার একটা সাইনার রাজি তিরিশ খন্ডে তার তফসির হয়েছে তফসির রাজি এক খন্ড দুই খন্ড নয় তিরিশ খন্ড তাফসির লিখেছেন তিনি কিছুই কিন্তু আদৌ লাভ করতে পেরেছেন হেদায়ত কি আপস নিজের জন্য নিশ্চিত করতে পেরেছেন মারা গিয়েছে এবং সলার আহমদুল্লা লাই তার কিতাবের মধ্যে তিনি না এই কথাগুলো আমরা এই জন্য কথা আলোচনা করতেছি অনেক বিশাল বিষয় এই এই কথাগুলো আমি সেখান থেকে করলে নিয়ে আসছি দরকার এবং সলার আহমদুল্লাহ তাদের কিতার করেন কুতুপত ওয়নি দুইবার আমাকে কথা বলেছে যে আমি ফখরুদ্দিন আর রাজের কাছে গিয়েছিলাম আর তিনি আমাকে কথা বলছেন ইয়ে ইতে নিলাম আস্তাগিল কালাম বাবার বলছেন ইয়ে ইতে নিলাম আস্তাগিল কালাম হ্যাঁ যদি আমি এলমুল কারামের সাথে নিজেকে ব্যস্ত না করতাম এ কথা বলে তিনি কে দিয়েছেন দুইবার একথা বলেছেন কুতুপ্তাহনি আমার আফসোস যদি আমি আইনের কারাবের সাথে নিজেকে সম্পৃক্ত না করতাম এ কথা বলে তিনি কেঁদে দিয়েছেন অন্য কি বর্ণনা বলছে আমি কালিমিদের যে পথ মত পন্থা সবগুলো পরীক্ষা করে দেখছি দার্শনিকদের যত দৃষ্টিভঙ্গি আছে সব দেখেছে এগুলোর মধ্যে এমন কিছু পাই নাই যেগুলো একজন বিপাশত মানুষের বিপাশা নিবারণ করতে পারে একজন অসুস্থ ব্যক্তির সুস্থতা দিতে পারে আরোগ্য দিতে পারে দেখেন বরং আশা হাত তুরুকের তালিকা কোরআন মূলত কোরআনের পথ তাকেই পেয়েছি সবচেয়ে উত্তম পথ আল্লাহবুল আলমিন এদের সম্পর্কে জানেন আমার জানা নেই তবে এই কথাগুলো কেউ কেউ উল্লেখ করেছেন আলমীর কাছে চাই এটা আপনাদের বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ রহবুল আলমী আমাদের সবাইকে কবুল করুন আজকে মনে হয় আর আলোচনা করব না সময় কতটুকু আছে না শেষ করে দিয়েছে না আজকে আমার প্রশ্ন তৈরি যাবো এরপরে আমরা ইনশাআল্লাহ তারা তাদের সাথে আরো কিছু গাফায়াত আছে সেগুলো আলোচনা করব। তারপর প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে কিছু কথা আলোচনা করার পর এরপর আমরা মৌলিক আকিদা নিয়ে কম্পারিটিভ আলোচনা যাব ইনশাআল্লাহ তারা আল্লাহ তারা যদি আমাদেরকে প্রশ্ন থাকলে যদি কারো প্রশ্ন লিখিত আছে নেই প্রশ্ন নেই দেখুন প্রশ্ন নেই বিষয় সম্পর্কে আমার মনে হয় অস্পষ্ট হয়েছে না স্পষ্ট হয়েছে কোনটা গুলো অস্পষ্ট হলে প্রশ্ন নেই আর স্পষ্ট হলে প্রশ্ন নেই দুটার মধ্যে কোনটা হয়েছে বিষয়টা কি বেশি কঠিন মনে হচ্ছে আসলে কঠিন ছিল না শাব্দিক অর্থ বুঝায় নাই না এমানে শাব্দিক অর্থ হচ্ছে আমার আলী মাহান মেনে নেওয়ার মাধ্যমে স্বীকার করা কোন একটা জিনিস মেনে নেবেন অন্তরে আর স্বীকার করবেন এটা হচ্ছে বিশ্বাস নয় এটা হচ্ছে আর বেশি কঠিন হয়ে যাচ্ছে কঠিন আমরা মন করতে পারি আমাদের কাছে যদি যেখানে জটিল মনে হয় আপনারা প্রশ্ন করে প্রশ্ন করলে তাহলে আপনি কোন আলোচনা করে সামনে ইমান গাজালি বলে চিনি ওই গাজালি না অনেক উন্মুদ্দিন উন্মুদ্দিন উন্মুদ্দিন তালিকা বই মধ্যে সবচেয়ে বহুত পাত্র চালি আছে বাংলাদেশে নন্দা <laughs> কিছু দশ মিনিট আছে হ্যাঁ আছে বেশি আছে ঠিক আছে